সম্মানিত অবস্থা আপনাদের আমাদের আকাঙ্ক্ষিত ইসলামী হারগিহায় আমি এসব মূল্যবান করার জন্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي لا تراه الغيون ولا تخالفه الظنون ولا يزفه الواقفون ولا تغيره الحوادث ولا يكشى الدوائر يعلم متاقل الجبال ومكاهل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرك عليه النهار ولا تؤري منه سماء سماء ولا أرض أرضى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 خلة ابراهيم لسان اسماعيل رضا اصحاق فتاحة صالح حكمة لوت بشرى ياكوب جمال يوسف صبر ايوب طاعة يونس جهاد يشع صوت داود هب دانيال وقال الياد زهد ايسا قوة موسى حيبة سليمان وإلم الخدر صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تظلوا ما تمثتم به مع كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينتعون خمسة يحبون الدنيا وينتعون الاخرة يحبون الحياة وينتعون الموت يحبون القسور وينتعون الكبور يحبون المال وينتعون الحتاء يحبون الخلق وينتعون الخالق وقال شفي البشر উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকার এর আওয়াজ করতেছে পথার অন্তরালে মা ও কনেরা কোরআন এবং হাদিস থেকে যতটুকুই উপস্থাপন করলাম আশা রাখি একে সামনে রেখেই কিছু পাতা রাখব কিন্তু এর পূর্বে সকলের কাছে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার তৌফিক দান করেন ছোট্ট একটা প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করব আর কোরআন হাদিসের আলোকে তালাশ করবো আমরা দুনিয়ায় আসলাম ছাড়বই বা কেন কেননা আমরা কেউ সদ আসি নাই আবার কেউ সদ ইচ্ছায় যাইতেও চাই না আসার ব্যাপারে আমাদের কোনো ইচ্ছা ছিল না যে দুনিয়াতে আসার ব্যাপারে আমার কোনও কেউ আমি আজকে চলে যেতে চাই আমার আর ভালো লাগে না এটার সংখ্যাও পাওয়া যাবে না এটাই প্রশ্ন আমরা কেনই বা দুনিয়ায় আসলাম আবার দুনিয়া কেনই বা যাবো বাস্তবিক চিরসত্ব দুনিয়া থাকার জায়গা না মান আলাইহা ফান, কুল্লুমন আলাই হাসান যা অস্তিত্ব আসছে একদিন শেষ হবে এটাই চির সত্য সেটা যত বিশালই হোক আর যত ক্ষুদ্রই হোক অনেক প্রাণী আছে যেটা আমরা চোখে দেখি না আমাদের চতুর্দিকে এরকম জীবাণু আছে যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না মানুষের চোখে এতটুকু পাওয়ার নাই যে সে এটা দেখতে পারে যখন মাইক্রোস্কোপ লাগায় তখন দেখা যায় কিন্তু এর ভিতরে রু আছে সেও চলমান আবার কিছু প্রাণী এত বিশাল আছে যেটা তথ্যই আমাদের কাছে নাই যেমন সুলাইমান আলাইহাতাম যখন আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে এত দিতেন কাউকে এরকম দেন না, আর কাউকে এরকম দিবেন আল্লাহ সুলাইমান যে ওই দিবেন না পিপরার বাসা পর্যন্ত জানতেন পিপরা কি তার বাসা কি সুরায় নাম কোরআনের ভিতরে আছে পাখির বাসা পর্যন্ত জানতেন আল্লা মাহবু মানতে কাটাইয়ের কোরআন বলতেছে আল্লাহ তাকে পাখির ভাষা শিক্ষা দিতেন করে কিন্তু সুলাইমান রাজত্ব সমগ্র জগতেরও করেছিল উনি আল্লাহর কাছে দরখাত করতেন যে আল্লাহ আমি আপনার সৃষ্টিকে জমিনের সৃষ্টিতে এই দুনিয়ার সৃষ্টিকে আমি এক মাস খাওয়াইতে চাই সম্ভব না সপ্তাহ সম্ভব না উচিত না তোমার জন্য এটাও পারবে না বলে এক বেলাই তো বেশি তো না তাহ্লা বলে ঠিক আছে পর ছয় মাস পর্যন্ত পাকাইতেন জিন্নাত ওনার অধীনে ছিলেন বাইতুল মকদাস উনি জিন্নাসের মাধ্যমে বানাইছেন যেটা আলফুদুস বলা হয় ছয় মাস পাকানের পরে আল্লাহ এবার মখলুক পাঠান আমার পাকা রেডি হয়ে গেছে আল্লাহ দূরের টা পাঠাবো না কাতের টা দূরের মেহমান আগে আসা ভালো কাছের মেহমান পরে আসলো চলবে অর্থাৎ জল আর স্থল জলের মেহমান দূরের স্থলের মেহমান কাতের তো আল্লাহ এক মাথকে পাঠাইছে যে উঠো মাথা উঠায় বলতে হাজরত আমি তো আজকে আপনার মেহমান বলে হ্যাঁ ঠিক আছে বলে আল্লাহ আমাকে হুকুম দিতে আসার জন্য বলে ঠিক আছে আসো বলে খাওয়া রেডি বলে ঠিক রেডি বিলকুল যখন উঠে আসতে তো খাইতে শুরু করছে ছয় মাস চাপা খাইতে সব খায়াত শুধু শুধুই খানা খায় নাই যে পাত্রের ভিতরে রাখতে ওই পাত্রা ফেছে যে পাত্রের ভিতরে পাক করতে ওটাও খায়া ফেলতে চামচ চুমচ যা ছিল সব সহ খায়া ফেলতে কিছু আর রাখে নাই তো সুলাই বলতে এত সব খায়া ফেললে হজরত মেহমানকে এরকম বলা শোভা পায় না তো মেহমানের ব্যয় যদি এরকম বলা উচিত না যে সব খায়া ফেলতো এরকম মেহমানকে বলা ঠিক না আপনি তো আমাকে এক লুকা দিলেন এরকম তো আল্লাহ প্রতিদিন আমাকে তিন লুকমা দেয় জানাই নেই আল্লাহকে জিজ্ঞাসা করতেছিলেন যে আল্লাহ বিশাল বিশাল বানায় রাখছেন যদি আপনাকে না মানে কি করবেন তো আল্লাহ বলে শোনো তিন মেলা ইকাতেন আমি একজন বানায় রাখবি যদি আকাশ জমিন এর ভিতরে যা আছে সমগ্র সৃষ্টিকে যদি আমি খাইতে বলিমা এক লোক আল্লাহ কোথায় রাখছেন এটাকে বলে কি মাত্র আইন আমার চারণ ভূমির ভিতর থেকে একটা চারণ ভূমির ভিতরে রাখছি আল্লাহ জিজ্ঞাসা করতেছে আল্লাহ ওই চারণ ভূমি কোথায় এটা বলা যাবে না হাজাফি এলমি এটা আমার এলমের ভিতরে আছে বিশাল থেকে বিশাল মকলুক আল্লাহ বানায় রাখছেন। এদরো একদিন চলে যেতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেও যাবে আমরাও একদিন চলে যাব। কিন্তু আসা আর যাওয়া এটা প্রশ্ন না চলে যাবো এটা প্রশ্ন না প্রশ্ন হলো আমরা আসলাম কেন আর যাব কেন যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে নিয়ে আসতেন একদিন আমাদেরকে উঠে যাবেন ঠিক না এই জন্য আমার আরসের নিচে যে আছে তার জন্য মৃত্যু অবধারিত কিন্তু আমার জানানের বিষয় হইল যে আমরা কেন আসলাম আবার যাবো কেন জীবনের উদ্দেশ্য কি কোন উদ্দেশ্যকে দিয়ে আল্লাহ জীবনকে পাঠ বানাইতেন আর আমাদেরকে কোন উদ্দেশ্য দিয়া পাঠাইতেন এখন দেখানের বিষয়ের দেখার বিষয় ওই উদ্দেশ্যের উপরে আমি আছি না নাই আমাদের যুবক আছে না বৃদ্ধ আছে না আমাদের পুরুষ আছে না আমাদের নারী আছে যদি আমরা উদ্দেশ্যের উপরে থাকি তাহলে তো ঠিক আছে আর যদি উদ্দেশ্যের উপরে না থাকি তো যেই আল্লাহ আমাদেরকে নিয়ে আসতেন আবার যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন আর যে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা সমগ্র কুদ্রতের তৈরি যদি কুদরতি হাত আমাদের উপরে না লাগত তাহলে এই নিকৃষ্ট পানি কোনোদিন এত সুন্দর রূপ নিয়ে বাহির হইতো না মার প্যাকেট থেকে এত সুন্দর রূপ কখনো না। যদি আল্লাহর কুদরতি হাত না লাগত এই জন্য আল্লাহর কুদরতি হাতেছি ফেরেস তাদের সাপ সামনে আল্লাহ পীড়া দর্শন আমি প্রতিনিধি জমিনে বানাইতে চাই তো ফেরেস প্রতি উত্তর ছিল আতাচা লুফি হা মাইফি দুফি বানাবেন যাওয়ার পরে উদ্দেশ্য ভুলবে আপনাকে ভুলে যাবে স্মরণ করি রক্ষণাবেক্ষণ করি অথচ তুই আমাকেই ভুলে আস আদ কুরু কাু কা আমি তোর সবকিছু লুকাইতেছি অথচ তুই আমাকে ভয় পাস না আমি তোকে রক্ষণাবেক্ষণ করি অথচ তুই আমাকে এই জন্য হাবিফের ভিতরে কুফসির ভিতরে আছে আল্লাহ ওই সমস্যা আবার কি আখলুকুয়া বুধু গাইরি আমি করি কিন্তু দাসত্ব অন্যের করে আরজুকুয়াসকুরু গাইরি প্রয়োজন আমি মিটাই আমি ফুলের মালা অন্যের গলায় চড়ায় এই জন্য মেরে দোস্তির সত্য আমরা ব্যক্তিগতভাবে নিজে পরিচালিত না আবহাওয়া আমাদেরকে পরিচালিত পরিচালনা করতেছেন আমরা যদি নিজে নিজে পরিচালিত হইতাম তো বহুত আগে আমরা ধ্বংস হয়ে যেতাম এই জন্য খাদি সে কুৎসি মনে উঠলো আমি আমার কথার দিকে যাব। আল্লা আদম শোনা সকালে এটা তো ঠিক না। কত বাতাসের ঝুঁকি তো বাগতি কে নিবে দিল কামিন সিরাজিন আবেদিন আফুল কত আবাদীকে অজক ধ্বংস করা দিলেন তাকে ডুবা দিল বিদ্যা ডুবাই দিতে ক্যাম্বিন আফতাদাহুল রিনা কত ধনাট্য ব্যক্তিকে ধন ডুবাইয়া দিতে تاجرين اقصد به الخيانه কত ব্যবসায়ী কে খেয়ানত ডুবায় দিতে খেয়ানত খেয়ানত اذا كالوا على الناس يتوخون وإذا كالوهم او جنوهم يكثرون কত ব্যবসায়ী কে খেয়ানত ডুবায় দিতে আর من امارا اقصد الجور কত শাসক কে জুলুম ফের ই আকা কত দারিদ্র ব্যক্তিকে দারিদ্রতা ডুবায় অথচ ডুবার কথা না একের জন এক এক সম্প্রদায়ের মর্যাদা অনেক উর্বে বাদশা তারো মর্যাদা বিশাল আলেন তারো মর্যাদা বিশাল আবেগ তারো মর্যাদা বিশাল ধনী তারো মর্যাদা ব্যবসায়ী তারও মর্যাদা বিশাল ধনী তারও মর্যাদা বিশাল তার উপরে তো কারো মর্যাদা নেই গরিবের উপরে যদি যাকে না হলে কিছুই হইতো না আদম আল্লাহ ইসলামকে বানায় যখন আল্লাহ রেখা দিতেন আরসের নিচে চল্লিশ বছর পরে আল্লাহ রুহ দিতেন চল্লিশ বছর রাখা ছিল নিচে যেই ফেরেসটা আসে সেই আয়সা দেখতেছে আর বলতেছে আমরা কি বলেন কেউ দেখছেন আমাদের মত আল্লাহ জানে রকম। ফেরেস্তাও মানুষ দেখে নাই কখন কেন মানুষ তো পয়দাই হয় নাই মাত্র না পয়দা হইলো তাইশা বলতেছে খালকুন যদি নতুন সৃষ্টি তো আবার কেউ উক্তি করতেছে না কেন সুন্দরের বান্ডার থেকে সুন্দর আর সুন্দর হবেই না কেন এইখানে তো হাত লাগছে হাত ঠিক না পুরান বলতেছে আমি আদমকে আমার কুদরতি হাতে তৈরি করছি আমলা হাত লাগাইছেন চার জায়গায় পাঁচ জায়গায় হাত লাগান চার জিনিস আল্লাহ হাতের তৈরি খালাকা আদম দিয়া দি আমাদের নিজ হাত দিয়া ও খালাকাল কলম দিয়া দি আল্লাহ কলমকে বানাইছেন নিজের কুদরতি হাত দিয়া ও কেসা বা দিয়া দি আর তৌরাত আল্লাহ লেখছেন নিজের হাত দিয়া এই চার জিনিস আল্লাহর হাত লাগছে পঞ্চম কোন জিনিসের হাত আল্লাহ লাগেনে তো যে আদমের উপরে আল্লাহের তৈরি তো যখন আদম আর ভিতরে রু দিতেন তো উনি রু যখন চোখে গেছে উনি উপরে তাকাইতেন আর নিচে রাখাতো জন্য দেখবেন বাচ্চা আমি জানি না আপনাদের খাগড়া চুরি বা ফটির চুরির বাচ্চারা কিরকম হয় সারা দুনিয়ার বাচ্চারা দেখবেন উপরে বেশি টাকায় বামে কম টাকায় হওয়ার পরে দেখবেন বাচ্চা চোখ উল্টে দেখে বাবার অভ্যাস কার অভ্যাস বাবাকে আজম আলহ উপরে দেখে। তো দেখতে উপরে ফাইদা ফিল আরো সে লেখা আছে আমি আব্বা লাহ আনা আমি ছাড়া কোনো ইহ নাই মোহাম্মদ রসুলি মোহাম্মদ আমার বন্দা এবং আমার রসুল মন আমি যে আমার উপরে ইমার আনবে ও আস রসুলি আবার রসুল দের কে যে মানবে আদুল জন্নতা দি আহ আমি আমার জিম্মায় তাকে জাননাতে ঢুকায় আসতে হসেন বাড়িতে পাঠাইছে ঠিক না কোন বাড়িতে জান্নাতে ঠিক না তো জান্নাতে ঢুকতেছে তো দরজায় লেখা লাহা ইহাম্মদ রসুল আবার দেখতেন ভিতরে ঢুকছেন তুই যেই গাছে তাকান যেই পাতাই তাকান যেই ফুলেই তাকান যেই ফলেই তাকান যে দিকে তাকান ওই দিকে লেখালা ইলাহা ইল্লা মোহাম্মদুল রসুল আরো আগে বাড়ছে তো জন্মাতের খাদেমরা চলে আসছে মেয়েরা চলে আসছে ফুররা চলে আসছে তো দেখতেছে সবাই কপালে লেখা লা ইলাহা ইল্লা মোহাম্মদুল রসুল্লাহ ওনার দিলের ভিতরে আসছে এটা আবার কে আল্লাহ কে নাম করতেছে নামের সাথে মিলায় লাজন্য আমাদের চোখের মনি কলেজার টুকরা মাথার কাজ সৈয়দুল্বা ইমাম্বিয়া নবীদের শুধু আমাদের নবী না যে আপনি নবী কবির থেকে আল্লাহ রসুল জবাব দিতেছে এই কথা জবাব দিতেছে না যে চল্লিশ বৎসর ছয় মাস দশ দিন যেই দিন পুরা হয়েছে এদিন আইসা আমাকে চাপ দিয়া বলছে বলেন জবাব দিতে আদম আলা ইসলাম এর এখন পর্যন্ত মাটিও নির্বাচিত করা হয় ওই মাটি আনাও হয় পানিও ডালা হয় খামিরও করা হয় বানানো হয় এর পূর্বে থেকে আমি নবী। তো আদম একটু জিজ্ঞাসা করতেছে আরে রাত মনে ওঠল ওই জন্য বলতেছি আল্লাহ রসুল যখন মে যান যাওয়ার তার আল্লাহ বলতেছেন দা আফাই তানি আমারে কি দিলেন তো আল্লাহ বলে এই পুশ মানি কাজ মুসা কলিম উল্লাহ ঈসা রুফুল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ এক একজনকে তো এক একটা দিছিলেন আমাকে কি দিলেন তাহ্লা বলতেছে হাবিবি ও আমার বন্ধু শোনো শোনো ও তিকা তুকা আমি আপনাকে দিব বা দিছি সমস্ত ব্যক্তিদেরকে যা দিছি সবার উত্তম যেটা এটা আপনাকে আমি দিব আপনাকে দিবি বলে সবার চেয়ে উত্তম কি বলে উত্তম হলো এটা উত্তম হলো উত্তম উত্তম উত্তম উত্তম মা গা আমাকে কি দিলেন মা যা আমাকে কি দিবেন তো আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে হাবিবি হাবিবি হাবিবি হাবিবি ও আমার বন্ধু কখনো আমার স্মরণ হবে না যখনই আমার স্মরণ হবে তখন আপনাকেও স্মরণ করতে হবে যেখানে আমার স্মরণ ওইখানে আপনার স্মরণ এই জন্য আগাম দেখলাম জিজ্ঞাস করতেছে মানবুয়া আবারকে তাহ্লা বলতে আলাহ আরিফ তুমি চিনো না আল্লাহ না তোমার অস্তিত্ব ওনার কারণে আমি যে দিকে যেতেছিলাম বেড়ে দোস্ত আমি যেই দিকে যেতেছিলাম যে তুমি আসলাম কেন খবর যাবোই কেন আসলাম আবার কেন যাব জীবনের উদ্দেশ্য কি কি জীবনের উদ্দেশ্য চিন্তার বিষয় আমি কি উদ্দেশ্যের উপরে আকি না দুনিয়ার এই খেলতামশা আমাকে উদ্দেশ্য ভুলাই দিতে আমি চব্বিশ ঘন্টা উদ্দেশ্যকে ভুলা জীবন কাটাইতে এটাই বলতেছিলাম বিশাল থেকে বিশাল হোক আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক সবাইকে একদিন ছাড়তে হবে সব একদিন ধ্বংস নীলায় রূপান্তরিত হবে আমাকে আমাদের এলেম আমাদের কাছে নাই কিন্তু আমরা যতটুকুই না কেন মেরে দোস্ত মেরে দোস্ত মেরে ভাইও আজকে মাস্রাদে ভিড়া জীবনের উদ্দেশ্য কি শটে আমি শটে জীবনের উদ্দেশ্য হইল দুইটা দুই সত্তাকে রাজি করবে আখেরাতের জীবনও করবে। আর দুনিয়ার জীবনও আমাদের জন্য আখেরাতের জীবনও আমাদের জন্য এই জন্যই ফেরেস্তাদের প্রতি উত্তরে আল্লাহ বলছিলেন ফেরেস্তারা যখন আল্লাহর কাছে দরখাস্ত ফিরিয়া গেছিল আল্লাহ আল্লাহ দুনিয়া এদেরকে তো বানাইছেন যেই কোন সোসাইটির হোক যেই কোনো বর্ণের হোক যেই কোন ভাষার হোক যেই কোন এরিয়ার হোক যেই কোনো গুপ্রের হোক এরা জমিনে যাওয়ার পরে সব ভুলবে একি মানব তথ্যের ভিতরে আল্লাহ নিজেই বলতেন এরকম ছিল তুই জমিনে যখন পারাকি তো ফলা এলাকা কিন্নুন তাপ্তা দাঁত ছিল না কাটার প্রশ্ন ওঠে না ফলা এলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল কিন্তু দেখার কার্যকারিতা ছিল না কান তুর ছিল কিন্তু শোনার মতো ক্ষমতা কার্যকরিতা শোনার মতো ক্ষমতা যেই শোনায় উপকার হয় ওরকম শোনার মতো শোনা তুই শুনতে পারতিনা পলা এলাকারুন প্রান্তিক তোর ছিল কিন্তু বাক শক্তি তোর ছিল না ছিলাম কিন্তু চিন্তার বুঝা উঠানোর মতো ক্ষমতা কখনো আসে নাই এলাকায় তাপ্তিস হাত তো ছিল কিন্তু দারণ ক্ষমতা কখনো হাতে দেওয়া হয় নাই কলা এলাকা রিজনুন তামসি তোর ছিল কিন্তু চলার মতো ক্ষমতা তোর ছিল না তাহার রথ শুধু নড়া চড়ার ক্ষমতায় তোর মাঝে বিদ্যমান ছিল কি বলেন সত্য কি না আল্লাহ বলে আমি আমি তোর ভিতরে তদ্বির চালাইছি প্রসেসিং করছি আমার তদ্বির তোর ভিতরে চলছে হ তোর মাও জানে না তোর বাপ জানে না কারো খবর ছিল না আমি তদবির বেজাল খাওয়াইছে তোর মায়ের কিন্তু দুধ কেউ বেজাল করতে পারে নাই কি বলেন কোন জিনিসটা আজকে পিউর আছে বলেন আছে কোন জিনিস পিউর নাই ফল খাবেন ডাকার ঠিক নাই না ওটাও ফরমালিন দেওয়া আছে ঠিক না কিন্তু মাকে যতই বেজাল খাও কিন্তু আমি যে পাতলা রক চারি করছি ওইখানে দু কেউ বেজাল বানাইতে পারবে না লাদাডান খাওয়া কেউ আমার পর্যন্ত এটা পিউর আসতে বাধ্য পিউর আসতে পিউর বিষু যদি খাওয়ায় দাও তারপরও দুধ হইলে ওইটা পিউর হবে বিষের ক্রিয়া দুধে আসবে না পিউর দুধ হারলানি শীতের ছোয়া লাগবে মৌসুমে লাগুক আর গায়ের মৌসুমে লাগুক শীতের সিজনে শীতের ছোঁয়া লাগুক আর এই গরমের সিজনে প্রচন্ড বৃষ্টির কারণও যদি শীত নাইমা আসে তখনো আমি হিটারিং এর মাধ্যমে তোর মার দুধকে গরম করা তোর পেশ করব কারো যদি বিশ্বাস না হয় দেখেন শুধু শীতের সিজনে না বাড়ি রান্তে শহীদ হার রান শীত যেখানে শীতের ছোঁয়া ওইখানেই গরম আজকে শীতের ছোঁয়া লাগছে মার দুধ হাতে নেওয়া দেখেন গরম কুসুম কুসুম গরম থাকবে আবার গরমের ছোঁয়া লাগবে ঠান্ডা করবো ঠান্ডা আমার তদ্বির তোর ভিতরে চলবে দুধের ব্যবস্থা করে আসছি হ আমি তো বলি মেরে দুনিয়াতে সবচেয়ে দুর্বল মানুষ সবচেয়ে বেশি দোষ আল্লাহ মানুষের কোরআনে বর্ণনা করছে আর কারো দোষ বর্ণনা করে নাই পুরা কোরআন আমাদের দোষ দিয়া করা বাচ্চা একুশ দিন মুরগির নিচে থাকে কয়দিন তিনটা বিদ্যা নিয়া বাহির কয়টা আন্টার্কটিকা বাহির হওয়ার সাথে সাথে চিকচিক আওয়াজ দেয় ঠিক না আর বাইর হয়েই খাদ্য চিনে যেটা সামনে পড়ে তোর ভিতরে ঢুক মারে ঠিক না আর বিপদ দেখলে আশ্রয়স্থ অথচ মানুষের বাচ্চা নয় মাস মারপেটে ঠেকা আসছে আল্লাহ নিজেই বলতেছে ফাল আলা মুসাইহা তুমি কিছুই জানো না একটু টুক যেটা বাচ্চা বাচ্চাকে একুশ দিনে দিতে অথচ নয় মাস মানুষের পেটে ছিল নয় মাস আর ওইটা শুধু হুকুমের তৈরি আর এটা তো তোমার কুদরতি হাতের তৈরি এটার ব্যাপারে বলতে কিছুই জানা তারপর শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় ঠিক না শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় আর এই উন্নতের জন্য তো অনেকেই আমি তো বলি এই উম্মতের জন্য পুরো ভান্ডার খালি করে দিতে যা ছিল উম্মতের জন্য পুরা ভান্ড উঠায় এরকম এই জন্যই তো কেমতের দিন আলহ্লাম বলবেন আল্লাহ আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেবে তা আল্লাহ বলবে কেন বলে আমার উন্মতের ভুল ত্রুটি দুস যেন কেউ না জানে বলবে আপনি জানেন এটাও চাই না তো কি করবেন আমি পর্দার ভিতরে নিয়ে হিসাব নিব পর্দার ভিতরে এজন্য কোরআন এই উন্মতের চারটা শ্রেষ্ঠত্ব আছে কয়টা এই উন্মতো নিজেরই চিনলো না অপরকে চিনবে কি যে নিজেরে চিনে না সে অপরকে চিনবে করতে গে ঠিক না যে সন্তান বাপকে মানে না সে অপরকে মানবে থেকে। কি বলেন তো বাপকেই মানে না সে অন্য মানবে করতে গে ঠিক না বোঝেন আমার কথা আপনাদের দেশে প্রবাদ বাক্য আছে যে বাপকে মানে না সে অন্য মানবে করতে কা এই উম্মত নিজেকে চিনে না সে অন্য চিনবে করতে থেকে। ঘোষণা হয় না চারটা স্টার প্রথম স্টার হুয়াজ আমি তোমাদেরকে নির্বাচিত করছি এই উম্মত জমিনে নির্বাচিত না এই উম্মত আর হাতে নির্বাচিত কথার দিকে আমি যাইতেছি। এই জন্য এক নবী আছে ডাঙিয়া ইসলাম বদায়া আর নেহায়া করলে পাবেন ওলামা একরাম আমার পিছিয়ে বসা আছে ডাইনে বামেও আছে আর চিটারাম হলো ওলামা একরামের ঘর ঘর বোঝেন গোডাউন গোডাউন সমস্ত নবীরা এরকম কোন নবী যায় যেই নবী এই উন্মতের আলোচনা না করতেন বেদায়ন হ্যার রায়তের ভিতরে আছে হুজুর সাল্লাহ জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করতে আপনার জিকির কতটুকু ছিল স্মরণ তো বলতেছে ইবনে আব্বাস শুনো শুনো দুনিয়াতে কোন নদী এরকম আসে যে আমার জিকির না করছে আমার আলোচনা না করছে আর কোন কিতাব এরকম আসে নাই যে কিতাবে আমার আলোচনা না ছিল আর কোরআন বলে নাসানু হুম ফিল ইনচিড দৌড়াতো আমাদের কথা ইনচিদ আমাদের কথা সমস্ত নদীরা বদায় না হার রেমায়াত আছে মুসালের সঞ্চাল টেলি এই উন্মতের প্রশংসা শুনাইতেন আল্লাহকে জিজ্ঞেস করতেছে আল্লাহ আসলেই কোন আলোচনা করে তারপরে কথা শুরু করেন এই উন্মত আমাকে একটু দেখান আপনি বহুত আগে চলে আসছেন এই উন্মত দেখার ক্ষমতা রাখেন না ঠিক আছে উন্ম বলে ডাব দিতে দেরি আপনি আমি সবাই সারা দিতে দেরি হয় আমরা সারা দিছি লাবাহিক আমরা উপস্থিত উপস্থিত উপস্থিত তো উপস্থিতাম বলতেছে আল্লাহ এত দিন ধরে আপনার আওয়াজ শুনতেছি কত কঠন হইতেছে কিন্তু আসছানা বিন্দু একচে সুন্দর আওয়াজ তো আমি কখনো শুনি না আল্লাহ বলতেছে মুসা আজকের পর থেকে যে আমার ঘরে আসবে আল্লাহ ঘর নেন হন্ত বাইতুল্লাহ ঠিক না যে আমার ঘরে আসবে এহেরাম পাদার পরে সর্বপ্রথম যে শব্দ মুখ দিয়া করবে ওই শব্দ বাহির করবে যে শব্দ উন্নতে মোহাম্মদ বাহির করতে এই জন্য হাজি এহরাম কইরা কি বলে কি বলে লাই হুম বা লাবাই পরেরটা বাদ দেন না শুরুর টাল লবাই অব হুম ওই শব্দ চলতেছে কেরামত পর্যন্ত চলবে প্রথম আল্লাহ আমাদেরকে যেটা দিতেন এই জন্য বলতেছিলাম এক নদী ছিলেন দানিয়া লাইহিসালাম উনি ইরাকে আসছিলেন ইরাকে ইরাকের ঐতিহাসিক নাম হল তুস্তার তুস্তার রসুল একদিন বলছেন তারপরে কি হবে তোমরা দানিয়াল কে পাবে সাহাবা ইকরাম বলতে দানিয়াল এবার কে উনি নবী ছিল নবী আলাই ইসালাম এক নবী ছিলেন আর সবচেয়ে ছিলেন দানিয়াল আলহ ইসলাম ওনার উপাধি ছিলেন হিবুল্লাহ আল্লাহর ভালোবাসা আউ ভালোবাসা এই আমাদের নবী যখন জন্ম নেন যেদিন দুনিয়াতে আসেন যেদিন দুনিয়াতে পা রাখেন বলতেছেন আমাতে পা রাখতেছেন ওইখানে উপস্থিত ছিল দুনিয়ার জীবিত মানুষদের ভিতর থেকে যে উপস্থিত ছিল সে ছিল শেফা শেফা ওই মহিলার নাম ছিল শেফা শেপার নিজের দেওয়ায় যে যখন জমিনে পা রাখতেছে মারপেটের টিকা আসতেছে তো আসতেছে যে দিকে না কুঠাই যে দিকে মোকুঠাই মুস্কর আম্বার গ্রাম আর গ্রান গ্রান আর গ্লান গ্রাম আর গ্রাম ছড়াইতেছে আর মারপ্যাটের যখন আসতেছে বিলকুল নিট ক্লিন হীন কোনলা নাই সুর কাটা অবস্থায় খতনা করা অবস্থায় খতনা বোঝেন শুধু রাখছে সেপা বলে যে আমি নিজের হাতে রাখছি মাত্র মাটিতে মাত্র রাখছি যেইখানে রাখার বিস্মারণ করে রেখা দিছি বলে রাখতেই ডাইন দিকে পল্টা হ্যাঁ উঠছে উঠা বসছে ডাইন দিকে আর বৈশাখ শীত বার আল্লাহর হামদো সনার পরে শেষদার টিকা বিলকুল উঠছে উঠা বসছে বৈশাখ সাহায্য আঙ্গুলি আকাশ দিকে উঠেছে বলে উঠাইতে দেরি আম্মাজন বলে সমগ্র জগৎ আমার সামনে উদ্বাসিত হইতে দেরি হয় নাই আমি দেখতেছিলাম রুমের রাত প্রাসাদ পারস্যের রাত প্রাসাদ রুম পারস্য সমগ্র জগৎ আমি দেখতেছিলাম আঙ্গুলের ইসারায় আর ভাবতেছিলাম এটা কেমন বাচ্চা কেমন বাচ্চা বলে তারপরে শুয়া পড়ছে স্বাভাবিক বাচ্চার মতো দৌড়ে আম্মাজন কুলে নিতেন ছাদ ফেটে গেছে ম্যাঘ ভিতরে ঢুকছে ম্যাগের মতো কুয়াসার মতো ম্যাঘ জাজ সাহা বেতন ম্যাঘ ঘরের ভিতরে ঢুকা ম্যাঘ ঘরকে আচ্ছন্ন করাবেন কতক্ষণ পরে বাচ্চাকে কুল থেকে গায়েব করে আসছে আম্মাজন বলতেছেন আমি শুনতেছি আওয়াজ দিতেছে কেউ যেন এই বাচ্চাকে নিয়ে তফ করি জগতের মসজিদ থেকে মগরে পর্যন্ত সিমাল থেকে চুনুক পর্যন্ত কেন কেন কেন হাত আদামুল খালকা বিসিহি ওয়া সমগ্র জগৎ নাম আর গুণ মিনাল জিন্নি জিন্দের মিনাল ইনসি মানুষের মিনাল অশ্রী সমগ্র চতুষ্প প্রাণী পর্যন্ত যেই রুহানি জগতের জিনিস আছে সব এই বাচ্চা সিনার ভিতরে ঢালতে থাকো আতু হু আদম এক এক নুন বাচ্চা সিনার ভিতরে ঢুকাইতে থাকো আটু আদম মারি পাতা শীস সুজা ন ইব্রাহিম নিসানা ইসমাহিম রে থা হেকমত আলুলা ইয়ু জামা ইউসুফ সবরা জিহাদা ইউসা সৌতা সমস্ত নবীদের আখলা কের ভিতরে এই বাচ্চাকে ডুবাই এটি বলতেছিলাম দানিয়া ইসলামের লকপ ছিল উপাধি ছিল কবুল করেন নাই কোন নবীর দোয়াই কবুল করেন নাই বি আমি এরকম একটা দোয়া করতে চাই যে দোয়া রদ না হয় কবুল হয়ে যায় আল্লাহ বলে ওইটা আবার কোন দোয়া আমি দোয়া করতে চাই আমি যখন দুনিয়ার থেকে চেলা যাব। বিদায় হয়ে যাব। আমার লাশ যেন সুরক্ষিত থাকে আর এই উম্মত যখন আসবে সেই উম্মতের হাতের ছোয়ায় কেন আমার কাফন আর হয়। কালাম কি কি হবে কা আর দাফন আল্লাহ রসুল বলছেন একদিন ইরাক স্বাধীন হবে সাত আমি ইরাকের পাশ্রাসাদের ভিতরে ঢুকলাম আমি ওইখানে একটা কফিন পাইলাম কফিন আমার খুশির আর অন্ত হইল না আমি তাবুত কে নামাইলাম খুললাম তো দেখলাম যে দানিয়া লালাইলাম যেমনটা তেমন ঐখানে শুয়ে আছে। কোন কিছুর ভিতরে পরিবর্তন হয় নাই শুধু সারাত এক চুল অথবা দুই চুল তার পুরুর থেকে উঠা গেছে আমি চিঠি লেখলাম ওমর নদী আল্লাহ তালা কাছে যে দানিয়ালের সামকে পাওয়া গেছি করবো কি করার দো আল্লাহাম্মদীর হাতের ছয় ওনার দফন আর কফন সম্পূর্ণ হইতে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিতেন খুব আছি নির্বাচিত করছেন অথচ সুলাইমান ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ নিজে বলতেছেন হাজু ইম মুিম ইব্রাহিম আলাইলামকে আল্লাহ নিজে বলতেছেন আমি আপনাকে নির্বাচিত করছি আমি তোমাদেরকে নির্বাচিত করছি যেরকম ইব্রাহিম নির্বাচিত করছি আমরা প্রথম আমাদের ইস্তার আমরা নির্বাচিত আমাদের নির্বাচিত আকাশে না। আমাদের নির্বাচিত করণে সত্তা আল্লাহ অন্য কেউ না কারো পোটে আমরা নির্বাচিত হই নাই আমরা তো আল্লাহ কুদরতি হাতে নির্বাচিত সমগ্র সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করা মানব সন্তানকে মনে হচ্ল এই বলতেছি যখন আল্লাহ আখরা আদম আদম আলা ইসলামের সন্তানকে যখন ওনার পিঠের বাহির করছে সংখ্যা মৌতা জাগার চিন্তা তোমাদের করতে হবে না মৃত্যু নির্ধারিত করছি আসবে আর যাবে এক মিনিটের স্টেশন দুই মিনিটও হবে না আসবে আর যাবে দুনিয়ার মানুষ তোমরা মৃত্যু সম্বন্ধে যতটুকু ধারণা রাখো আর শত কুঠিবাগের যদি এক ধ কোন প্রাণী মৃত্যু সম্বন্ধে ধারণা রাখতো মা আকালুম স্বামী না তাইলে কারো শরীরে তোমরা পাইত না যদি তোমাদের মৃত্যুর ধারণা যতটুকু একচে যদি কুঠিবাগের এক যদি কোন প্রাণীর কাছে মৃত্যুর ধারণা থাকতো তো রসুল বলতেছেন আল্লাহর রসুল মা আকালত মিনহুম স্বামী না তাইলে কারো শরীরে তোমরা দোষ পাইতেনা ফের তাদের চিৎকার বাহির হয়ে গেছে আল্লাহ মৃত্যু বাস করতে পারবে না মৃত্যুর চিন্তায় তাহলে আশার উপরে বাঁচবে এই জন্য আরেক প্রায় মনে উঠল এই জন্য বলতেছি যখনই কারো মৃত্যু হয় চারজন ফেরেস্তা চারটা ঘোষণা নিয়ে আসে মৃত্যু যখন হয়ে যায় তো প্রথম ফেরেস্তা বলে তিন কত আজাল এই ব্যক্তির বয়স শেষ অনকতা আতিল আম আশাও শেষ হালিমা ব্য কাদু খুন তোমরা কাঁদ কেন কান্নায় কোনো লাভ হবে না কান্না বেকার মা কালান্না আলাই আমরা কোনো এই ব্যক্তির বয়স শেষ আশা আর আশা আছে না আছে নাই আপনাদের এখানে নাই সারা দুনিয়াতে কোথাও নাই ঠিক না দ্বিতীয় ফেরেস্তা বলে আমি ব্যস্ত ঠিক না আমি ব্যস্ত আই এম ভেরি বিজি আমি বহুত ব্যস্ত ঠিক না সময় নাই আমার কাছে ব্যস্ত এ এরকম ব্যস্ত এরকম ব্যস্ত এরকম ব্যস্ত মসজিদের দুয়ারে দোকান তারপর ব্যস্ততা তাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না ঠিক না রাগ হয়ে যাবে আপনারা হ্যাঁ হ্যাঁ মুসলমান তুমি জানো না নামাজ কি তুমি জানো না নামাজ তোমার জন্য কে নিয়ে তুমি যদি জানতেন নামাজ কি এজন্য জন্য ফেরেশ তাদের হাবি ফেরেশ তারা বলতেছে সরাইতে পারত না দোকান না ব্যবসা না চাকরি না বাকরি না খেতে না বাড়ি না স্ত্রী না পুত্র না মা না বাবা বন্ধু না বান্ধব তুমি কোন শক্তি তাকে এখান থেকে সরাইতে পারতো না কথা বলার জন্য চারটা শর্ত ছিল চারটা আর তুমি ওই নবীর উন্নত তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তোমার একটাও শর্ত নাই চার শর্ত ছিল চার শর্ত শর্ত বুঝেন তো পাহাড় ছাড়া কথা বলতে পারতেন না তুর পাহাড় হইতে হবে আবার তুর পাহাড়ের পদবেশে গেলে জুতোও খুলতে হবে কিন্তু আপনার আর চোখের মনির জুতা খুলতে হয় না রেওয়ায়ত মনে উঠলো এই জন্য বলতে কেউ যদি সনদ আলোচনা করেন দেন। সে যখন উঠতেছে মেরাজের সময় আরো নিচে যখন পড়ছে সিজরাতুল মুলতা সালামি সে আপনি আগে চলেন বলতেছে কেননা মোহাম্মদুর রসুল্লাহ ফেরেস তাদের ভিতর থেকে দুইজন বন্ধু ছিলেন একজন চিদ্রি লালাহ ইসলাম একজন মিকাইল আলহ ইসলাম এই দুইজন ওনার বন্ধু ছিলেন সদা সর্বদা ওনার সাথে থাকতেন দুইজন ওনার বন্ধু ম্যারাজের সময় ওইখান থেকে সালাম দিতেছে সালাম আপনি আগে চলেন বলে আপনি বলে এটি আমার সীমা রেখা শেষ এর আগে যাওয়ার আমার অনুমতি নাই তা আল্লাহ রসুল বলতেছে আয়াসরুল হাজিব হাজিবা বন্ধু কখনো বন্ধুকে ছেড়ে চলা যায় করব এর আগে যাওয়ার মতো আমার ভিতরে মর্যাদা নাই এই মর্যাদা শুধু সৃষ্টির ভিতরে আপনার জন্য নির্ধারিত আর কারো জন্য অনুমতি নাই যে থেকে একটু আগে যাবে আপনি আগে চলেন সামনের থেকে আল্লাহর আওয়াজ করিফ কার্রিফ আগে আসেন আরো আগে আসেন বসতে পসতে যখন আর নিচে পড়ছে তো দুনিয়ার তিক্ত অভিজ্ঞতার কারণে ছিল যে মুসা যখন তুর পাহাড়ের তুয়া, পাড়াচ্ছে পবিত্র জায়গায় পাড়ায় সারিত তাড়াতাড়ি জুতা খুল দুনিয়ার তিক্ত অভিজ্ঞতায় এই কথা দিনের ভিতরে আসতেছিল যে এখন তো সিঁড়ি নাইমা চেনে উপরে আমার ব্যাপারে কোনো ক্ত অভিজ্ঞতা দিলের ভিতরে দৌড়াইতেছিল আর আল্লাহ দিলের ব্যাস জাননেওয়ালা উনি উপর থেকে আওয়াজ দিতেছিল বন্ধু বন্ধু বন্ধু যে তিক্ত অভিজ্ঞতা আপনার দিলের ভিতরে দৌড়াইতেছে অভিজ্ঞতা ওনার সাথে আর আপনার সাথে সম্পর্কই ভিন্ন ওইখানে দৌড়াই ফাইনাল মুসা তহলেব মুসা আমার তালাসে ফিরে ওয়ানসাল নখলু আমি আপনার তালাসে ফিরি ফাইনাল মুসাল মুহিব আমার ভালোবাসার পিছনে দৌড়ায় ও মাহবুব আমি আপনার ভালোবাসার পিছনে দৌড়াই উঠা আছেন উঠা সম্পর্কই ভিন্ন ওইখানে যে আরো সে হাত উঠে দিতেন যখন এই পুতি উত্তর আল্লাহর কাছ থেকে শুনলেন তো হাত উঠে দিতে আর উপরে উঠতেছিলাম রফা ইয়া দে হাত উঠা দিয়া বলতেছে মার খায় চোখে পানি আনেন নাই চোখে পানি আসে নাই যদির শরীর থেকে রক্ত ছড়ছে কিন্তু চোখে যদি পানি আসতো আল্লাহ সব সইতে পারেন কিন্তু বন্ধুর চোখের পানি শুইতে পারেন না যদি ওই দিন চোখে পানি আসত এই মুহূর্তে দুনিয়া কেউ দেখত না কিন্তু একদিন ফাতেমার কষ্টে চোখে পানি চলে আসবে খবর পেয়েছে ফাতেমা অসুস্থ ইমরান ইবনে হোসাইন আরবের এক সর্দারকে নিয়ে দেখতে গেছেন দরজায় যে দাস্তব দিচ্ছেন আওয়াজ দিছেন তুমি অসুস্থ আমি দেখতে আসছি ভিতর থেকে আওয়াজ আসতেছে আবার এটাও বলা দিচ্ছেন আমার সাথে আছে। তো বলতেছে আব্বা আমি যে পর্দার করব আমার কাছে এরকম কাপড় নেই দুনিয়ার কোনো দিন দেখে নাই সাইয়েদুল আমি ওই দিন আড়স দেখীরাও দেখতে সমগ্র যোগ্যতার সমগ্র সৃষ্টি দেখছে শরীর উল্ল শুধু লঙ্গি পড়া চাদর খুয়া দিয়া দিতে পর্দা করছে ফাতেমা রবিআ ভিতরে ঢুকছে হুজুর সাম পড়ছেন তো ড্যাংি গা আসা বসছে ফাতে মা বৈশা এখানে মাথা রেখারিস আর চোখ দিয়ে পানি পড়তেছে আর হজা সিনায় পানি পড়তেছে মেয়ের চোখের পানি আর বলতেছে আব্বা শুধু অসুস্থতা আজকে কয়দিন জোরে অসুস্থ জর শুধু জল না অসুস্থতা না সাথে সাথে খিদাও না খাওয়ানো ঘরে কিছু নাই বলতে দেরিদুল চোখে পানি পড়তে দেরি নাই মাথা দিয়া রাখছেন গড়ায় ফাতেমার কালেক পানি পরতেছে সাইয়দুল আর বলতেছে ও আমার কলিজার টুকরা ইয়াত আখ্যা দিয়ে দিই ও আমার কলিজার টুকরা ওষুধ আনার মত পয়সা নাই ক্ষুদা নিবার জন্য ঘরে খাজুরের লিচিও নাই এইভাবে জীবন কয়দিন চলবে আকাশ থেকে চিবলিল দৌড়ে চলে আসবে আচ্ছা সালাম দিয়া বলতেছে যদি ফাতেমা চায় খরকে আমরা সোনা দেরি হবে না আমরা ঘুরা দেব আর যদি সে চায় তাহলে আমরা ফাতেমাকে জান্নাতের মেয়ের সর্দাঙ্গি সংবাদ দিতে পারি জিজ্ঞাসা করছে ব্যাটি কুটানি বা দুনিয়া না চোখের পানি চড়াই বলতেছে আব্বা রবি তুগিল আখরাধি হয়ে গেল বিনতি ফত্যুর পরে কলিজা টুকড়া ছিল চাচা আব্বাস কলিজার টুকড়া এতটুকু মোহ্বত করতেন চাচাকে তোমার যে বিশাল মঞ্চটা হবে যেদিন তুমি জন্ম নিতে ওই দিনই গেছি আমি ওদের চাচা পিপুরা জানলেন তুমি শুভে সাদেকের সময় জন্ম নিচ শুভে সময় সারা দিন হয়ে গেছে চোদ্দ তারিখে চন্দ্র উদিত হইতে শুরু করতে চাঁদ উদিত মাথার উপরে চলে আসবে চাঁদ যেন তোমার উপরে চলে আসবে আর শোনো শোনো বাতি যা তুমি হাত টাইন হাত এরকম করতে ছিলাম চাঁদ লাভ দিয়া এদিকে ছিল, বাম হাত এদিকে করতেছিলাম চাঁদ লাভ দিয়ে এদিকে যেতেছিল টাইম পাও এদিকে করতেছিলাম চাঁদ লাভ দিয়ে এদিকে যেতেছিল তোমার চাঁদ পায়ের হাত পায়ের না চাঁড়ায় তুমি নাড়া চানা করতেছিলাম আর আকাশে চাঁদ নাচতে ছিল আমি একবার চাঁদের দিকে দেখতেছি একবার তোমার দিকে দেখতেছি চাঁদ উপরে আমি তো জানি শুধু চাঁদ নাচতে ছিল তুমি হাত পাও বলে চাঁদ বলতে ছিল আন্নাল কামার কান চাঁদ আমাকে কান শুনাইতে ছিল আয়ু আর চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল ছন্দ ওয়ম না মিনাল বুকা আর কান্নার থেকে আমাকে বিরত রাখতে ছিল ওই চাচা চাচাও চাই না আল্লাহ বলে চান কি বলে আলুকা উন্মতি উন্মতি উম্মতি আজকে ঢাকার উন্মত জানে না চিটা রঙের উন্নত জানে না ফটিক চোরের জানে না কোথায় আল্লাহ তাকে চায় উম কেন রাহিম পিছিয়েত্রু হাজি রাহিম কিভাবে উন্মদ ধ্বংস হয়ে যাবে একদিকে করিম একদিকে রাহিম একদিকে রৌফুল রাহিম আর একদিকে আজুয়াদুল আজুয়াদু একদিকে করিম দুইনের মাঝে উম্মদ ধ্বংস হয়ে যাবে এটা কোনো হতে পারে না এই জন্য আমি উম্মদ চাই আমি জানি জানি জানি জানি জানি আপনি শুরু দিন থেকে শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত শেষ দিন থেকে নিয়া কেমতের মাঠ পর্যন্ত কেমতের মাঠ থেকে আপনার চোখের পানি কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না এটা আমি জানি আপনার চোখের পানি জারি থাকবে আপনি উম্মতের জন্য কাটবেন আপনি উম্মতের কান্ডারি আপনি উন্নতের জন্য চোখের পানি ছড়াইতে থাকবেন আমি কেমতকে দুই ভাগে ভাগ ধরাছি কেমতের মাঠে আর আমি বলবো নিরানব্বই গচ্ছিত আছে রাখা আছে দুনিয়ায় শুধু এক রহমত দিছি আর নিরানব্বই রহমত আপনার জন্য গচ্ছিত রাখা আপনি নিরানব্বই রহমতের থেকে রহমতের চাদরকে চট নিবেন আর কুম্মতের উপরে শুক্রবার গেছে ঠিক না এই জন্য হাদিতে আসে হাদিতে আল্লাহ রসুল তিন জায়গায় দৌড়াইতে থাকবে মিজানের পাল্লায় যখন আসবেন দৌড়ায়া দেখবে পাল্লা ছুটতেছে না আর উন্নতের আমল নামার পল্লায় ডাইয়া দিয়া আমল নামার পাল্লা কে ঝুকাই দিবেন আবার দৌড়াইবেন আবার কলসিলাতের কাছে যা দেখবেন চোখা গেছে আরমাম কস্তি হাদিস লেখে উঠা দেখেন এই উনি শেষ সিদ্ধান্তে পড়ছে এই আমি আগো বলছি এখনো বলি সমস্ত নবীদের দুরুদ শুধু একবার পুরা শেষ সালামা রুফ একবার শেষ সালামু নাহিম একবার শেষ সালামা ফুলান ও ফুলান ওয়া ফুল পুরা শেষ কিন্তু বন্ধুর সালাম যখন আসছে তখন প্রশ্ন হাসছে আয়ল্লা আয়লা একদিন আসবে আমরা থাকবো না তুমি সবাইকে উঠায় নিয়ে যাবে আপনার বন্ধুর উপরে দূর কে পড়বে আল্লাহ বলে তোমরা খেলা গেলে ফেরেশ তারা করবে আমরা বলবো একদিন এরকম আসবে যে ফেরস থাকবে না তখন আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আমাদের কলিজার টুকরার উপরে দূরত কে পড়বে তখন আল্লাহ কুটি উত্তরে বলতেছে যখন কেউ থাকবে না তখন আমি বসে পড়তে থাকব দলিল চান হাদিস দিব না কোরআন দিব কোনটা কোরআন কোরআন কোরআন ইকাত ইউসাল্লু না আল নদী তসলিমা এখানে তিনটা আছে আর ঠিক না পুষ্টো পুস্ত আমরা চলে যাবো দুরুত বন্ধ না ফেরেস্তা কবি আছে একদিন মালাকুল মোদ কে আল্লাহ বলবে জমিন খালি করো ঠিক না এখন কে পড়বে আমাদের করিজা টুকরা রূপে দুরুদ তো আল্লাহ বলে আহলুসামা আবার ফেরেশ তারা পড়বে তখন আল্লাহ হুকুম দিবে আবার আকাশ খালি করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত খালি হবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি কেউ বাকি নেই সু না শুধু আপনার আড়সের নিচে যারা আছে এরা বাকি আছে তা আল্লাহ বলবে এদেরকে আসো এইবার জিজ্ঞাসা করবে এইবার কে বাকি বলে কেউ বাকি নেই শুধু বারো জন আছে আপনার সৃষ্টির ভিতরে বাকি বলে বারো জনকে বলে চারজন আমরা ইসিল মালায় আপনার আরো জন আল্লাহ তিনজনের মৃত্যু দিবেন বলবে তিনজনের মৌত হোক চিবরিল মিকাইল ইসরাফিল মালায়ফুল মৌত না চিবরিল ইসলাম মিকাইল তিনজনের মৃত্যু হবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি আল্লাহ জানেন তারপরে জিজ্ঞাসা করবেন এইবার নয় জন বলে আর আমি আপনার চিরঞ্জীব আল্লাহ বল আমার পালা একই তো আমি বাকি আর কেউ নেই তো বলবে আনা আনা আনা আমি বাকি আর আপনার চিরঞ্জীব আল্লাহ বলবে ফাহো তোমার পালা তুমি যদি কি আলাই মৌর বিন্দু আমি মৃত্যুর চেতনা জানতাম বিন্দু পরিবার যদি মৃত্যু সম্বন্ধে আমার কোন অভিজ্ঞতা থাকত। মা খবর তাহলে আমি কোনো মুভেন্টের রু কখনো নিয়ে আসতাম না রেস্তারা চলে যাবে তো কে পড়বে এই জন্য আল্লাহ বলে আমি চিরঞ্জিত আমার বন্ধুর দুরুপকে আমি বন্ধ হইতে দিব না আমি নিজে পড়তে থাকব, পড়তে থাকব, পড়তে থাকব, পড়তে থাকব করতে থাকব। মেরে ভাইও মেরে দোস্ত ওই নবী যখন চাইছে তাহলে ভাগ করা আমার সহ্য আপনার কাছে না সব কিছু সই আনিব কিন্তু আপনার কান্না আমি সইতে পারি না বিদায় আমি রহমতকে বন্ধন আমি রহমতকে গচ্ছিত রাখি। আপনার রহমতের চাদর নেন উম্মদকে পার করেন সালতা ওই দিন হবে আপনার চাওয়ার দিন আর ওই দিন হবে আমার দেওয়ার দিন সালতা আপনি চাবেন আমি দিব সফি তুষা আপনি সুপারিশ করবেন আমি কবুল করবো মেরে ভাই মেরে ভাই এজন্য আমি মাঝে মাঝে বলি সমগ্র নবী জিব্রিল আল ইসলাম যা বলছে তা উন্মুদকে বলছে কিছু বলতে পারেন নাই দুই বাপ এক বেটা এক বাপ এক বেটা এই দুজনের সাথে আল্লাহ কথা বলছেন জমিন আর বেটার সাথেও কথা বলতেন আল্লাহিয়া খুদিল কিতাব আহ আর সে আসেন কতটুকু কাছে আসবো করিপ করিপ ফলা আমি যদি তর্জমা করিতে এরকম করব যে জিবরিল মাধ্যম হয়ে কথা বলতে ছিলেন এইবার খান থেকে সরো ডাকো আমার বন্ধুকে তুই না থাকবে তুমি না থাকবে আর কেউ থাকবে শুধু আমার বন্ধু আর থাকবো শুধু আমি দুইজন পাশাপাশি বসব আমি বলবো বন্ধু শুনবে বন্ধু বলবো আমি থেকে। মেরে ভাইও আসার যাওয়া অনার্থক নয় আসা যাওয়ার উদ্দেশ্য দুই সত্তাকে রাজি করা দুই সাত কে রাজি করা এক সাথ এক সাথ মোহাম্মদ রসুল কোথেকে জানিদের চলে আছে ঠিক না হ্যাঁ আবার মসজিদের দুয়ারে আসতেছি হ্যাঁ মুসলমান যদি জানতো যদি জানতো মুসলমান তারা এটাই বলতেছে যদি জানতো এই উম্ম যদি জানতো এই উম যদি জানতো এই উম যদি জানতো যে আলাদা করছে আল্লাহ প্রথম আমাদেরকে নির্বাচিত করতেন দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় সমস্ত উম্মতের উপরে আল্লাহ আমাদেরকে সাক্ষী বানাইতেন ঠিক না কারো মেলা পার হবে না কারো কিস্তি পারে লাগবে না এই সাথি না দিবে নই শক্ত অক্ষর যিনি মানুষকে বুঝাইছেন কেমতের দিন যখন নুয়াল ইসলামের কমকে আল্লাহ করবে তো সব অ্যাঙ্কার করে বলবে মা চা আনা নু নু নামের কোনো ব্যক্তিকেই চিনি না আমরা মনে হয় আছে তোমার কাছে আল্লাহ কি দলিল মোহাম্মদ সাল্ল আলাই মুদম আবার দায়ের করবে উম্মত নুয়াল এসলামের উম্মত সাক্ষী দেওয়ার জন্য আমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা সাক্ষী দিতেছ কিসের বলে ওই দিন আমাদের বাচ্চা বাচ্চা চূড়ায় নুক পারবে ওই দিন পারবেন ইংরাজি শিক্ষিত পারবে মাদ্রাসারও পারবে নারীও পারবে পুরুষও পারবে সমস্ত আমাদের বাচ্চা বাচ্চা সুরায় নামের বর্ণনা করতেন ওই সুরা পয়লা শুনে আল্লাহ আল্লাহ সুরা পয়রা যখন শোনাবে কমে নু হাক্কা বাক্কা খায়া যাবে যারা আদি অন্তঃ থেকে জানলো সবকিছুই তো দিল নুয়ালা ইসলাম তারপরে পার পাবে ওনার কিস্তি পারে লাগবে দ্বিতীয় আল্লাহ আমাদেরকে সাক্ষী বানাইছেন তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় উঠে দেখেন তিবরি আল্লাহ আমাদেরকে ওই উম্মত বানাইছেন যে উম্মত আল্লাহ আর গন্দার মাঝে মিডিয়া আমরা ওইলাম মিডিয়াওয়ালা উম্মত মিডিয়া বুঝেন মিডিয়া মিডিয়া বুঝেন আল্লাহ আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাইতেছি এই চাকরি কি বলে আপনাদের চিটা বাসায় জাতা হয় এটার ভিতরে একটা লাকড়ি থাকে না হ্যাঁ এটা যদি না থাকে তাহলে কি ডাইল পিসা যাবে হ্যাঁ পিসা যাবে না ঠিক না আমরা একদিকে চাককি আকাশ একদিকে চাককি জমিন এই উন্মত হলো তার জায়গায় আসে আকাশ তার জায়গায় থাকবে না জমিন তার জায়গায় থাকবে না দুটকে আল্লাহ মিলাবে আর পিসা শেষ করে দিবে ওই উন্মতের আর চতুর্থ খোলা উন্মতি আমার উম্ম যতক্ষণ পর্যন্ত না ডুববে কোন উম্মত জন্নাতে ঢুকার অনুমতি পাবে না হারাম মেরে ভাইও যেটা আমি আসা যাওয়া এটা প্রশ্ন না প্রশ্ন হইলো আসলাম কেন আর যাবো কেন কেন আল্লাহ সত্তাকে রাজি করা দুই জাতকে রাজি করা দুই হাতিকে রাজি করা যার উপরে কোন ব্যক্তিত্ব নাই ওই দুইজনকে রাজি করা ওনাকে যদি রাজি করতে পারি দুইজন যদি আমাদের উপরে রাজি হয়ে যায় আমি এখান থেকে বাহির হয়ে গেছি আজকে যুবক ও জানে না তার দাম কত বৃদ্ধ জানে না তার দাম কত নারীও জানে না তার দাম কত শিক্ষিত জানে না তার দাম কত অশিক্ষিত জানে না তার দাম করতো অজায় পাড়া গায়ের ব্যক্তিও জানে না তার দাম কত। গরিবও জানে না তার দাম কত। কোন ব্যক্তি তার কাম জানে না সে শুধু এতটুকুই জানে খানা কামানা খানা শোনা সুবা পাখানা শুধু কামাবে খাবে ঘুমাবে সকালে পায়খানা করবে আর নারী এতটুকু জানে পাখানা সাজানা ঘুমানা শোনা আর সুবা পাখানা রাত হলে আমার কাছে করার কিচ্ছু নাই যদি আপনারা রাগ ধরা যান এটাই আমাদের থিউরি হয়ে গেছে যে কামাবে আর খাবে আর সকালে খালি করবে নারীর কাছে এটাই গেছে সে শুধু পাকাবে আর নিজেকে করবে আর সাজাবে আর ঘুমাবে আর সকালে খালি করবে এটা নারীর কাছে না না এজন্য আমি বলি তুমি এস পরীক্ষা দিয়া সার্টিফিকেট একটা পাবা এইচএসি দিয়া একটা পাবা ও যুবক তুই যদি শ্রেষ্ঠা দেন তাইলে এক শ্রেষ্ঠিকেট পাবি চাই শেষ রক্তে উঠা যদি খালি হাতটা উঠা দাও আর কয়েকটা শব্দ যদি তুমি বলো যেই শব্দ গুলো আমি শিখাইতেছি আপনাদেরকে এই শব্দ গুলা যদি তুমি শুধু বলো শেষ রপ্তে হাতটা উঠা তাইলে নামানের আগে তোমাকে এরকম নিষ্পাপ করবে যেরকম আজকে তোমার মা তোমাকে জন্ম দিল ও নারী তুমিও জানো না তোমার শ্রেষ্ঠ কাম কত তুমিও জানো না যেই নারী अव्वल वक्त नाम वक्त हल सबकिक् मुसल्लर मध्य दाड़ेर सामने दाणा समस्त कर्म पीछे तुम आगे तुम्हारे आगे करल तुम्हें आगे करो यतटूकते दी जाते भरे ओई नार्शनर जो आल्लाजे आसे সারা চোখ আল্লাহকে দেখতে যাবে আর ওই নারীকে দেখতে আল্লাহ আসবে আল্মা দলিল আমার কাছে দলিল আছে বিনা দলিল কোনো কথা বলি না কিতাবের নাম দিয়ে উঠা ইমাম কর্তবীর কিতাব পুরাণ ইবনে ইবনে কাসীরের কিতাব পুরাণিয়ান আমি কিতাবের নাম লেখা দিব পুরাণিয়ান তারপরে ফোন করেন আমারে যে হাদিস পাই যুবক তুমি শেষদায় গেলে চার্জ সার্টিফিকেট যুবক যখন তাহ্লা ফেরেস্তা পুলকে ডাকে সমগ্র ফেরেস্তাদেরকে আর বল এই যুবকের দিকে টাকা কি করতেছে আল্লাহ আল্লাহ সবকিছু বিসর্জন দিয়ে তোর ফুদরতি পায়ে মাথা টেকায় আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ফসাদু হাদা আব্দি হাক্কা প্রথম তার সাক্ষী থাকো আল্লাহ এই কিতাবের ভিতরে আছে দলিল দিতেছি আল্লাহ বলে সাক্ষী থাকো এই চুবক আমার পারফেক্ট বন্দা প্রথম দলিল প্রথম সার্টিফিকেট দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় সামনে দাঁড়ায় বলতেছে শান্তে চিনেন আমি কিন্তু মাঝে মাঝে বড় হুজুর কই না বড় হুজুর না আর আপনারা হাসতেছেন বড় হুজুর কি আছে আছে হ্যাঁ লক্ষ পাঁচাশি হাজার আকাশের সমস্ত স্তরকে উপাধি লাভ করছে তার বাসস্থান হইল আর নিচে যার ভিতরে ৩০ তেরো হাজার শুধু আরশের এস আছে প্রথম আকাশে আব দ্বিতীয় আকাশে দাহ তৃতীয় আকাশে আর এক চতুর্থ আকাশে তাকি পঞ্চম আকাশে ষষ্ঠ আকাশে হাজেন সপ্তম আকাশে আকাশের বিশেষ উপাধিতে তাকে ডাকা আমাদের কারণে যখন বিতাড়িত হলো তো আল্লাহ সামনে দাঁড়ায় বলতেছে লাউক বিয়া দেখা আজমাইন সব কুমড়া ফোরা ছায়া গেল না টাকা না কত না চিঠাগাম না বরিশাল না উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম যে কোনো প্রান্তে থাকে তারপরে ফেরেস তাদের চিৎকার বাইরে এসেছে চিৎকার আল্লাহ বলে তোমাদের চিৎকার কেন কান্নার রোল কেন বলে প্রিয় এক একজনও বাঁচবে না আমাদের দেশে একটা প্রবাদ বাইক আছে শখের পিঠা মধ্যে কাঁচা বোঝেন শখের পিঠা বানাইছে কিন্তু কি আমরা তো বলছিলাম বানান না বানাইছেন এখন দেখেন চারদিক দিয়ে গুমরা করবো বাজবে কে তাহ দিয়া বলতেছে বিতাড়িত দুই দিক ভুলে গেছে দুই দিক দিয়ে আবার কি করবো জিজ্ঞাসা করছে দুই দিক দিয়ে কি হবে যখন মাফের হাত উপরে উঠবে নামানের আগে মাপ করে দেবো কত করলো এটা আমি দেখব না খালি হাত উঠানো দেখব যে উঠাইকে। সোবাহানোবাহান যখন বলবে প্রথম হইলো আল্লাহ বলে হাজা হবদি এ আমার পারফেক্ট বন্ধ দ্বিতীয় সার্টিফিকেট আল্লাহ ফেরেজ তাদেরকে বলবে ইমনি উবাহি বিহিল আমার কথা যদি না লাগে উঠা উঠি করবেন না শুধু করবে না আমি বন্ধু করে দেব কিন্তু বিসর্জন দিয়ে আপনাদের মহাব্যতে আসছি কেন আমি আর আগে একবার কাঞ্চন নগর আসি হ্যাঁ কাঞ্চন একটা বড় শব্দ বাংলা ভাষায় ঠিক না এই জন্য আপনাদের মহব্বতে শুধু আসছি আমি ডাকার প্রোগ্রাম বিসর্জন দিয়ে আপনাদের এইখানে আসছি এই জন্য উঠবেন না আমিও আমার কথা শেষের দিকে চলে গেছি। কেননা এগারোটার পরে ওয়াজ হোক আমিও পছন্দ করি না কেননা রাত্র দুটো গতিতে ছোট হইতেছে ঠিক না এগারোটার পরে ঘুমাইলে ফজর পড়তে আমারই কষ্ট হয় আল্লাহ রসুল বলতে যেটা নিজের জন্য পছন্দ করো এটা মুসলমান বাড়ির জন্য পছন্দ করো বিদায় আমি এগারোটার পরে লম্বা ওয়াক করা পছন্দ করি না যখন আমারই কষ্ট হয় তো আপনাদের তো কষ্ট হবেই ঠিক না এই জন্য আগে আর যাব না এগারোটার আগেই ছেড়া দিব আমি এই উঠবেন না সোহান বলে সোভান শব্দের অর্থ হলো পুতো পবিত্র ও আল্লাহ তুই পুতো পবিত্র আল্লাহ বলে তুই আমাকে পুতো পবিত্র বললি তাহলে তুই আর না পাবি কেমনে আমি তুরো পুতো পবিত্র করলাম তুই মহান তা অল্লাহ বলে আমার মহানত্বের শিকার উক্তি দিলি যুবক তোকে আমি নিচে রাখতে পারি না আমিও আমার সৃষ্টির ভিতরে মহানত্বের পার্টি চেক টোকে দিয়া দিলাম হইল নি চেকটা কি বল যুবক জানো হয় যদি তুমি জানতা তাহলে যুবক কখনো তুমি মস্তির থেকে দূরে থাকতেনা তুমি যদি জানতে তাহলে তুমি কখনো মোহাম্মদুল রসুল্লাহর কলিজায় আগাত করতে না যে তোমার জন্য চোখের পানি কখনো বন্ধ করেন অল্লাহ মোদিনা যুবকদেরকে দিয়ে তুমি আমাকে সহযোগিতা করছ ফসির হমিও আর যুবকদেরকে তুমিও সহযোগিতা কর এজন্য আল্লাহ কারো জীবনের প্রতি লালাইত না কিন্তু যুবকের যৌবনের প্রতি আল্লাহ লালাইত ঠিক কি ঠিক না শুধু মুখের না সাবাতুন দলিল্লু ইল্লা আলা সাত সম্প্রদায়কে আল্লাহ আরসের নিচে ছায়া দিবেন ছায়া ব্যতীত আজকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য শুধু মাথার উপরে এক মাইল দূরত্ব থাকবে এক মাইল দূরত্ব শরীরে কাপড় পর্যন্ত থাকবে না সূর্যের আলোর থেকে সূর্যের প্রখরতা থেকে বাঁচার জন্য শরীরে কাপড়ও থাকবে না হফাতান ওরাতান্তি উল্ল হবে শরীরে কাপড় থাকবে না লায়াল কাদামা আফদ্দিন কোনো ব্যক্তির পাও হেলানের ক্ষমতা রাখবে না জমিনের সাথে সুপার গুরুর মতো আটকা যাবে লায়াল কাদাম ক্ষমতা থাকবে না ওই দিন এক আল্লাহ কোনো জায়গায় ছায়া থাকবে না আল্লাহ যাকে ছায়া দিবেন তার ভিতরে সব ওই যুবক যে তার যৌবন আল্লাহর সাথে বেচা কিনা করছে যৌবন আল্লাহর সাথে বেচা ফেলছে মনে এক হাদিসের জন্য বলতে আব্দুল হাব এক ছিলেন তাদের হজরত এত পাগল হয়ে যাব সারা রাত্র নামাজ সারাদিন রোজা এতো পাগল হয়ে যাবে তো একদিন সকাল বেলা ঘুমের থেকে উঠতে একটু বৈশাখ হাঁটু দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকে তন্দ্রা আসছে গুমের থেকে না আইনা আইনা আইনা আইনা কোথায় আইনা কোথায় আইনা কোথায় বলছি না হজরত পাগল এগো ধান হয়ে গেছে পাগল তার ছিঁড়ে গেছে মানি তার ছিঁড়ে গেছে মানি কই যে দেখেন কি কইতেছে খালি একই শব্দ আইনা আইনা আইনা আইনা আইনা আইনা আমার ঘুমার ছিল আমি এক বাগান দেখতে পাইলাম যার ভিতরে ঝর্না প্রবাহিত তার চতুর্দিকে মেয়েরা আর আমি যখন তার কাছে গেলাম এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখি নাই যাদের কে তারা বলল আইনা না হানু আমরা তো কোথায় আইনা আইনা আমরা তো হইলাম তার খাদ আইনা তো সামনে বলে আমি ছলং লাগাইলাম লাফ লাগাইলাম ওই ঝর্নাকে পার করে দিলাম ঝর্ণা প্রবাহিত মান দেখলাম এর পাশে মেয়েদেরকে দণ্ডায় মান দেখলাম যারা প্রথম থেকেও বেশি সুন্দরী আমি দৌড় লাগাইলাম এরা আমাকে দেখা বলল যা আরে তাও যা আইনা আইনার স্বামী চলে আসছে আমি লাভ দিলাম আর বললাম আইনা আইনা আইনা কোথায় এরা বলল আমরা আইনা কোথায় আমরা তো তার বাসী সে তো আরো সামনে বলে আমি আবার দৌড় লাগাইলাম দেখলাম একটা মুতির মহল একটা মুতি দিয়া বানানো তুমি যাকে মনে করা লাভ দিত চাপ দিত ধরার জন্য আমি সেনা সেনা সেনা আমি তো খাদেন সে তো ভিতরে বলে আমি যখন ভিতরে ঢোকলাম তো দেখলাম হীরার এক ধুলনার উপরে সে দোল খাইতেছে আর তার রূপের বর্ণনা বিকাল বেলা আমার কাছে ইফতার করবে বলে সূর্য ডুবার আগে এক চিৎকার মারলো আর রূপ বাহিরা চলে গেলো আইনের কাছে যায় কেননা ওই হুর ওই হুর ওই হুর যার টাইনে সত্তর হাজার যার পামে সত্তর হাজার যার সামনে সত্তর হাজার পিসে সত্তর হাজারের ভিতরে সে বেষ্টি তো থাকে ও যুবক তুমি কার্পিতে দৌড়ে যেত তুমি তো জানোই না তোমার দাম কি তোমাকে কে কেনার জন্য তো জানিয়ার মহিলা হায় হায় হায় হায় যুবকরা চিনে আমি না চিনল ডায়নাড্রেস কিনো হ্যাঁ আরে যুবকরা চিনে চিনে মুসকি মুসকি আস্তে আস্তে চিনে যেটা গুলকরা বানায় গুলকরা গোল সাদা ঠিক না শুধু পোশাকের ঘের হবে তিন কিলোমিটার তিন কিলোমিটার কয় কিলোমিটার তিন কিলোমিটার পোশাকের ঘের হবে পোশাকের ঘের তিন কিলোমিটার আল্লাহ রসুল বলতে চান যদি সাত সমুদ্রে থুতু মারে তো সমস্ত লবণাক্ত পানিগুলা মধুদের রূপান্তরিত হবে যদি পাও খুঁজা দেয় সূর্য দিনের জন্য আলোকে হারায় ফেলবে শুধু আর দেখবে আর মহানা আমা সৎসর শুধু গলা ধরা দাঁড়ায় ফেলবে যদি মৃত্যু নির্ধারিত থাকত শুধু দেখা মরা যেত শেষ ষাট বছর ষাট বছর বৃদ্ধ তুমি জানো না শেষ রাত্রে উঠার দাম কত যদি জানতো এই জন্য আবু হরার থেকে সুরায় পা যখন শেষ ওঠে ব্রেন যৌবনে যেরকম চলতো এখন আর চলে না দিল যৌবনে যেরকম কাজ এখন আর করে না হাত যৌবনে যেরকম ধরতো এখন আর ধরে না কমর যৌবনে যেরকম শক্তি ছিল এখন আর নাই পায়ে যৌবনে যতটুক শক্তি ছিল এখন আর নাই আল্লাহ হাত তুলছি তুই ফিরার আবু হা বলে খোদার কথম এই শব্দের বিনিময়ে আল্লাহ ওই বৃদ্ধকে এরকম নিষ্পাপ করেন যেরকম আজকে তার মা জন্মদিন বিরুদ্ধ তুমি জানো না তোমার দান কত মেরে ভাইও মেরে দোস্তুনিয়ার আসার মাক্তা হলো দুই জনকে রাজি করা আল্লাহ কে রাজি করা আর সত্তা ওই যার আল্লাহর পরে যা স্থান ওই ব্যক্তিকে মোহাম্মদুর রসুল্লাহ আলাই রাজি করা জীবনের আলোচ বিষয় বানায় আনেছি এটা ছাড়া আমি কিচ্ছু করবো না আমার জীবনে আমার জীবনে আমি খাইনা আনিছি কসম আমার জীবন যতদিন আল্লাহ রাখছে আমি দুইজনের মানাকে বয়ান করবো দুইজনেরই প্রশংসা করব কেননা দুই ছাড়া তৃতীয় আমি তৃতীয়তে দেখি না একজন আউ্লা একজন এই দুইজনের প্রশংসা করবো হই জন্য মদিনায় যখন যাই মক্টায় গেলে এতটুকুই বলি আমার কাছে কিচ্ছু নাই কিন্তু আমি তোর পরিচয় মানুষের সামনে তুলা ধরতে চাই তুই কে এছাড়া আমার কাছে কিচ্ছু নেই আমি আর মদিরা মুনা করায় যখন যাই আপনাদের দুইবার নেওয়া যায় কখনো বেশিও নেওয়া যায় কাছে মনে নাই। শুধু এতটুকু যে আমি তোমার পরিচয় মানুষের সামনে ফেরা ধরতে চাই তুমি কে তোমার ভালোবাসা মানুষের দিলে পয়দা করতে চাই আর কিচ্ছু আমার কাছে নাই যদি এটুকুই মঞ্জুর হয় তাহলে আমার যার চর্ম লগ্ন থেকে নেওয়া মৃত্যু পর্যন্ত দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত যেদিন মালাকুল মঠ ঘরের ভিতরে ঢুকতেছে আইসা বলতেছে ইন্দো আপনাকে এক কাউকে দেয় নাই দুনিয়ার কোনো ব্যক্তিকে দেয় নাই কোন নবী না কোন রসুল না কোন ব্যক্তি না কোন চাঁদ না কোন সত্তা না দেয় নাই আপনাকে একটিয়ার দিতে যতদিন দুনিয়ায় থাকতে চান থাকতে পারেন দুই হাজার বছর তিন হাজার বছর ছয় হাজার বছর এক লাখ বছর কেমতে সকাল পর্যন্ত থাকতে পারেন কি হবে বলে এরপরে আপনাকে ছেড়ে চলে যেতে হবে ইলা রফিকা বসে আর আমি কারো কাছে অনুমতি নিয়ে ঢুকতে হয় না আমার কারো কাছে না আমি কারো কাছে অনুমতি নিয়ে আসি আমার অনুমতি নিয়ে আসতে হয় না আর কেমন পর্যন্ত আমি কারো কাছে অনুমতি নিয়ে আসবো না শুধু একা আল্লাহ আমাকে হুকুম করতে অনুমতি ব্যতীত যেন আপনার কাছে না যাই অনুমতি নিয়ে আসি তো আল্লাহর হাবিবের চোখে পানি প্রশ্ন আইনা আখি চিবরিন আমার ভাই চিবরিন কোথায় মালাকুল মত বলতেছে সেই সামাই আমি আপনাদের দিলের ভিতরে ব্যথা ঢুকাইতে চাই দেখা। ঢুকাইতে চাই ব্যথিত করতে চাই ব্যথিত এখন উঠবে কে মোবাইল দৌড়বে কে গাড়ি নিয়ে আসবে কিভাবে হাসপাতালে পৌঁছাবো পাঠাইতে তো পারবো না চেষ্টা তো করতে পারি যেরকম সব পাগল হয়ে যায় আমিও আমার ওই পরিযার টুকরা যে আপনিও পাগলের মতো হয়ে দৌড় লাগান দৌড় লাগান এক পিছনে দৌড় যে রাজি কুড়ি ছাড়বো তোমাকে রাজি করা ব্যতীত মৌতের মুখে মুখ দিব না আমার বাই চিবরিল কোথায় বলে ইস্তামাই জিবরিল একদম সালাম দিয়া ঢুকতেন উনার চকে পানি আল্লাহর কন্ধ জিজ্ঞাস করতেছে আসত কি তোমার চোখে পানি কেন বলে হা দা আখেরিয়া এইটা আমার জীবনের শেষ দিন আর কোন দিন আমি জমিনে আসবো না আজকেই আমার বহির দায়িত্ব শেষ এরপরে বহিনিয়া কোনদিন আমি জমিনে আসব না। শেষ দিন আমার পানি। জিজ্ঞাসা করতেছে আল্লাহর বন্ধু আপনার চোখে পানি কেন আল্লাহর বন্ধু বলতেছেন চিবরিস তুমি কেন আমার চোখে পানি কেন আমার চোখে পানি আমার উম্বতের জন্য ওই দিন ঘরের অবস্থা এরকম ছিল ঘরের অবস্থা এরকম ছিল আমরা জ্বালানের তেল আমাদের ঘরে থাকতো তাইলে আমরা খিদার জন্য পান করে নিতাম ওই মুহূর্তে এই কথা না যে আমার পরে আমার ঘরের কি হবে আমার পরে ফাতেমার কি হবে ওই কলিজার টুকরা আসান আর মনে উঠলো ওই জন্য আপনাদেরকে বলতেছি ব্যথাকে আমি বুঝাইতে চাইতেছি আম্মাজানকে ঘরের দুয়ারে দাঁড়া করায় রাখতেন। আল্লাহ রসুল বলতেছেন তুমি পাহাড়ায় থাকো আমার ঘরে যেন কেউ না ডোকে কাউকে ঢুকার আমার কাছে নাও যেন আমার ঘরে না ডোকে হোসাইন আসতে ওই মুহূর্তে আল্লাহ রসুল ঘরের ভিতরে আম্মাজন চর্চায় হোসাইন আশা বলতেছে আমি ঘরে নানাজনের কাছে ঢুকবো নানাজনের কাছে আমি যাব আম্মা বাধা দিতে যাওয়ার থেকে প্রতি মুহূর্তে কান্নার আওয়াজ পাড়তেছে আম্মাজান চিন্তায় করে গেছে যে কাউকে ঢুকার অনুমতি ছিল না হোসাইন গড়ের ভিতরে ঢুকা গেছে আউ আর কান্নার আওয়াজ কেন আসতেছে আর আওয়াজ বাড়তেছে চোখের পানি টপ টপ টপ টপ করতেছে আর কান্নার আওয়াজ আম্মা জান বলতেছে কান্না কেন হুসাইন কে করে নিয়া কি অন্যায় হয়ে গেল আমার যে আপনি হুসাইন কে নিয়ে কাটতেছেন বলতেছে শোনো শোনো ওই ফেরেসটা আসছে আমার কাছে আমার কলিজার টুকরা আসছে যে মাটিতে হোসাইনকে শহীদ করবে ওই জায়গার মাটি নিয়ে আসতে যেখানে হোসাইনের খবর হবে আমার কলিজার টুকরা মনে হচ্ছে জন্য আপনাদেরকে শুনাইতেছি এনেম জানতেছি না তুই নাতি আসতে আইসা বলতে আপনি উত্তম না আমরা উত্তম আপনাদের জবাব কি বলেন কেউ উত্তম বলেন পূজা বলেন সাইয়দুল আম্বিও ইমামুল আিয়া আল্লাহর পরেজা থান জবাব সোজা হওয়া উচিত ঠিক না আল্লাহর রসুল আপনাদের মতো সোজা জবাব দিতে আমি উত্তম ঠিক না কিন্তু দুই নাতি হাসা দিতে আল্লাহর হাসলা কেন জবাব হয় নাই কত কি উত্তম কামরা দুই ভাই কেমনে শুনবেন ক্ষমা শোনাও আমাদের আব্বাজানকে চিনেন তা আব্বাজানের মানাকে বয়ান করতেছেন আলিউল মুফতাবা শেরে খোদা আম্বিয়ার মেয়ের জামাই জান্নাতের মহিলা সর্দান আমাদের আম্মা জানকে চিরেন আম্মাজানকে বলো আম্মাজানকে সৈদ অম্বিয়া সৈদুল আলিজা টুকরা চোখের মনি যার কান্নায় নিজের চোখের পানি ধরা রাখতে পারে না ও আপনার আমার কেউ কিছুই না আমাদের নানা জানকে চিনেন যানেন তোমাদের নানা যানকে ঘন্টাবন নানা জানের বাঁকে বয়ান করা বলতেছে অধু কালা ইসা বিশাই আপনার নানা জনের নাম ওই তো মানুষ জানে না কয়জন জানেন উইতোসামের নানার নাম কোনো আমিও মাঝে মাঝে ভুলে দি না তোমরাই উত্তম ওই কনি যে টুকর কথা বলেন নাই বলতে আমার পরে আমার উম্মতের কি হবে উম্মালি বা আমার পরে আমার উন্মতের কি হবে এই জন্য আমার চোখে পানি আমার পরে খাওয়া নাই এই আমার চোখে পানি না আমার পরে হবে চোখে পানি না আমার পরে হাসান হুসেনের কি হবে আমার চোখে পানি না আমার পরে আমার চোখে পানি না আমার পরে আহলে বাইকের কি হবে জন্য আমার চোখে পানি না আমার পরে আমার আহলে বাইকের উপরে সুরি চলবে আমার আহলে বাইককে সবা পানা হবে জন্য আমার চোখে পানি না আমার পরে আমার উন্মতের কি হবে এই চোখে পানি ইয়া মালাকাল মৌতা রফিক ও মালাকুল মৌত তাইলে এখন আমি আল্লাহর সান্নিধ্যে চাইতে পারি আপনি আপনার কাজ শুরু করেন অবস্থা কবরে যায় কলিজার উপরে দাগ লাগাইতে দিদা করি না ও যুবক না তুই আমি করি ওনারী তুমি করো না আমি করি কেউ দিদা করে না যদি দিদা না আমি হাসতামুনি যেরকম খাইছে। আমি চলতামুনি যেরকম চলতে আমি শুইতামুনি যেরকম শুইতে আমার সাতি দিন চব্বিশ ঘন্টা আমি একটা তালাস করতাম ওই বন্ধুর তরিকা কি ওই বন্ধুর তরিকা কি আমি তো বলি ছিলেন না কি করতে চায় না খুশির দিন ও তুমি ম্যাথর কে খুশি করতে চাও অথচ মোহাম্মদুল রসুল সুন্ন কে দবা করতে চাও বলো বলো বলো বলো বলো যদি তুমি বহা না করতের ভিতরে আগে দেখতাম না হইলে বিয়ে করবো না হাফ ফার্নিচার না হইলে বিয়ে করবো না হাফ ফার্নিচার ও মেরে দোস্ত আমার কাছে বলার সময় নেই আল্লাহ রসুলের চোখে পানি চলে আসতে পানি তিন মেয়েকে নিজের জীবিত দশায় নিজের হাতে কবর এসে চতুর্থ মেয়ে ছোট ছিল টুকরা যখনই চোখে পানি আসতো ও যুবক তুই দেখলি না যে ওই তার কলিজার টুকরা তোর হাতে উঠে আরিতেছে তুই এটা দেখলি না তুই দেখলি ফুল ফার্নিচার আর হাফ ফার্নিচার তার কলিজার টুকরা তোর কাছে আরিতে আমি সইতে পারবো না আমার কলিজার টুকলার সাথে আরেকজন আসবে যদি ওটা না যায় না যদি ওটা যায় কিন্তু আমি বাপ হিসাবে আলী সইতে পারবো না আমি বাপ হিসাবে সইতে পারবো না আমার কলিজার টুকলার সাথে কেউ আসবে যেমন আম্মা যেন সইতে পারেন নাই খাদিজা আগে কাকে দিয়ে করতেন এই কথা জানলে তো আমি বিয়ে বসতাম না বলতেছে খাদিজা দুনিয়ায় কেউ নাই আখেরাতে মানি আখেরাতে আমার তিন স্ত্রী আগে চলে গেছে কোন তিনেরান্নাতেরারিয়াম ঈশা আল ইসলামের আম্মা মারিয়াম আমার জান্নাতের স্ত্রীম মুসা আল ইসলামের ফোন কুলসুম আমার জান্নাতের স্ত্রী এই জন আগে চলে গেছে তিনজনকে আমার সালাম বলল যুবক যুবক যুবক মুসলমান নারী নারী নারী পুরুষ পুরুষ শিক্ষিত অশিক্ষিত গ্রাম্য শহর তোমার তেলের ভিতরে আমি টালতে চাইতেছি তুই সত্তাকে রাজি কর মোহাম্মদ ওই ব্যক্তিত্ব তাকে রাজি কর সে রাজি হবে তার তরিকা দ্বারা যেই ব্যক্তি তার মতো খাবে সে তার উপরে রাজি হবে যে তার মতো চলবে সে তার উপরে রাজি হবে যে তার মতো বলবে তার উপরে রাজি হবে উনি ওই কিতাবের ভরে রেখছেন উনি এক কিতাব লিখছেন আজি ও তার ভিতরে এক কিস্তা লেখতেন যে এক যুবক মারা গেছে বাথরুমে চিন্তিত হয়ে গেছে চিন্তিতা বসলা বললো আব্বা আব্বা তুমি জানো না আমি মোহাম্মদুল রসুল তরিকায় বাথরুমে ঢুকছি যখন উনার তরিকায় ঢুকবি আর ওইখানে মৌ ওনার তরিকার উপরে আসবে কারো দুয়ারে ফেরেসা হেদায়ত নিয়ে আসে নাই মালাকুল মৌত হেদায়ত নিয়ে আসবে না কিন্তু আপনারা আমার দুয়ারে মালাকুল মৌত আমার পক্ষ থেকে হেদায়ত আপনারা উঠে কিতাব দেখা নিয়ন্তেন মালাকুল মৌদকে ডাকবে আল্লাহ বলবে সাউরা ইলা আবদি সাউর শিলুকা ইলা আবদি আমি তোমাকে এখন এক বন্দার পান্দির কাছে পাঠাবো শুনো শুনো শুনো তুমি আমার বন্দার কাছে সুন্দর রূপ নেওয়া যাবে কঠোর রূপ নেওয়া যাবে না এই হাদিস বলেই আমি শেষ করে দিব কঠোর রূপ নিয়ে তুমি যাবে না কেননা দাউদ তো আর একদিন আল্লাহকে জিজ্ঞাসা দাউদ আলা ইসলামের সাথে মালাকুল মৌতের দুষ্টি ছিল উনি জিজ্ঞাসা করছে আপনার রূপটা তুমি তার রূপকে সহ্য করতে পারবে না সহ্য করতে পারবে না এই রূপকে তুমি বরদাস্ত করতে পারবে না বলতে হাবিব লাব বন্ধু বন্ধুকে সইতে পারবে না এটা কি করে হইতে পারে কি করে হতে পারে বন্ধু বন্ধুকে সইতে পারবে না বলে তুমি তাইলে টাইম দিকে দেখো তাউদ আলাহ ইসলাম টাইম দিকে দেখছেন একবার বললেন এইবার সামনে দেখো যখন সামনে দেখতে পাউদ্মত হাত তিলিতে যদি হুসে না আনেন কামত পর্যন্ত দাউদ আর হুসে আসবে না যদি আমি না উঠাই তোকে কোন সত্যি ঘুমের টিকা উঠানোর ক্ষমতা রাখে না বলে আল্লাহ আমরা বিশ্বাস করি না এটা বলে তাহলে সুরায় কাহা উঠা দেখ তিনশো নয় ঘুম পড়ায় রাখছি ঋতু তাদেরকে উঠাইতে ক্ষমতা রাখে নাই আছে সকালে আল্লাহ বলে তা আদায় মারা কোন আল্লাহ আপনি যদি হুসে না আনেন তো তাউ কেমন কিন্তু হুসে আসবে না আর এই আল্লাহ হুসে নিয়ে আসতেন বলে বন্ধু কিরকম দেখলা বলে আখের হাতের কোন আজাবের দরকার নাই তোমার রূপটাই যথেষ্ট মেরে ভাইও একজন জন্য জান উপদেশ দিয়ে পাঠাবে যদি আমি তুই কে রাজি করতে পারি কারো দুয়ার উপদেশ দিয়ে আমার কোন মত আসল নাই কোন উন্মতের দুয়ারে আসেন নাই কোন উন্মতের দুয়ারে আসেন নাই স লক্ষ উন্নতের ভিতরে কারো দুয়ারে সে উপদেশ নিয়ে আসেন নাই উপদেশ দিয়ে তাকে আসতে হয় নাই কিন্তু আপনার আমার দুয়ারে সে উপদেশ নিয়ে আসতে হয়তো যদি আমি তুইকে রাজি করতে পারি তুমি সুন্দর রূপ নিয়ে যাবে মা আবদি হানুন তারা হানুন, মার মতো আমার কন্দার সাথে ব্যবহার করবে করকশ ব্যবহার তুমি করবে না আলা আবদি। আমি মৃত্যুর চাতনা আমার বন্দার উপরে ঢালবো আবদি কামাজিন আমার বন্দার রুহকে এরকম বাহির করবে যেরকম আকার চুলকে বাহির করে এরকম তুমি বাহির করবে কঠোর আমার বাহির করবে না তারপরে কি করবো যখন তো তুমি যাও আর চান্নের কাপড়ের ভিতরে রুখে পেটাবে আর মুস্কান আম্বরের ভিতরে ডুবাবে আর সোনার ট্রের ভিতরে আমার বন্ধার রুকে রাখবে আর শুনো শুনো শোনো ফেরেস্তা তুমি সাথে নিবে সবার হাতে জান্নাতের উপটকর মিয়া যাবে আর আমার পন্দার সামনে তীড়া ধরবে শান্তি চোর এরকম জগতে যেখানে আরাম আর আরাম চোর এরকম প্রমুর কাছে যে তোমার সান্নিধ্যে তোমার সাক্ষাতের জন্য আগ্রহী এই জন্যই কোরআনে আছে আমরা তোমাদের সাথে ছিলাম আখেরা সাথে থাকব। ভয় নাই ভয় নাই ভয় নাই এরকম ভাবে আমার বন্দর রুকে উপরে পাঠাবে তারপরে এলান হবে রু যখন বাহির হয়ে যাবে আল্লাহ ফেরেশ ফুলকে এলান করবে থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আরো সেই শাড়িতে ফেরেস্তা দাঁড়া যাও অস্তাক বি আমার বন্দর রুহকে স্বাগত জানাও পর্তুকল দাও পর্তুকল আজকে তুনি দুই গাড়ি পিছে দুই গাড়ি পিছে যার আগে আর কত হইতে পারে দশ গাড়ি আগে দশ গাড়ি হইতে পারে দশ হাজার আগে দশ হাজার পিছিয়ে কিন্তু মেরে দোস্ত যদি দুইকে রাজি করতে পারো তুইকে যদি রাজি করা দিতে পারলে তোমার রুহের পটুকর হবে শরীর থেকে প্রথম আকাশ দুই শাড়িতে ফেরেস্তা দাঁড়াবে প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পশ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম সপ্তম থেকে আরোশে মিশ পর্যন্ত দুই শাড়িতে ফেরেস্তা দাঁড়াবে হাতের উপর দিয়ে রুহকে নেওয়া যাবে আল্লাহ আর যাবে আল্লাহ খেতাব দেওয়া বলবে সম্বোধন করা বলবে পরীক্ষা নিয়েছিলাম যেরকম এই পাইটি রুহা অব্দি এলিজি আমার পন্দা রুকে আমার সান্নিধ্যে রাখো হত্যায় গুদুমা যেন সকাল বিকাল আমার দর্শন লাভ করতে পারে দুইকে আরে দুই সপ্তাহের ভিতর থেকে আল্লাহ আল্লাহ অল্লাহ আল্লাহ আরে বেড়ে দোস্ত আল্লাহ গরিবের দিকে তাকান না গরিব আল্লাহর কাছে দূষণীয় জিনিস না কারো বাড়ির দাসীও আল্লাহর কাছে দশনীয় জিনিস না সেরাউনের বাড়ির দাসির কিস্তা আপনারা শুনছেন ওই মাস্তাউনের মেয়ের চুলকে পরিিয়ার থেকে যখন বিদায় নিতেছে বিদায় নিয়ে চেড়ে যেতেছে দুনিয়ার থেকে আড়াই হাজার বছর পরে আমাদের নবী যখন নারাজে ছিল ওই কবরের পার্থা যখন যাইতেছিল সুগ্রাম দাঁড়াইতে বাধ্য করছে দাঁড়ায় আছে কবরের পাশে চিবরিল চিবরিল বলোই ঘাণ এই মাটির থেকে কিসের তখন চিবরিল দাঁড়ায় ঘটনা বর্ণনা করতেছে বাড়ির দাসি দাসী দাসি দাছি দাসি চির গেছে হাতের থেকে বিসমিল্লা ভা উঠাইতেছে আল্লাহ নামে উঠাইতেছে ফেরাউনে রিস্তি নিয়ে জিজ্ঞাসা করতেছে পালক মে কোন র নিঃসন্দেহ আমি বড় খোদা বলতেছে মাস্টা আমাকে খবর দিতে আমাদের নাকি একজন লোক আছে যে তোমাকে বানাইছে, আমাকে বানাইছে মাস্টাকে বানাইছে। সমগ্র জগৎকে বানাইতে আমি বড় খোদা আবার কোন খোদার সন্ধান দিল তাইকা যখন নিয়ে আসছে বলছে মাস্টার কোন রবের সন্ধান দিত আমার মেয়েকে ইমাম তো ইমানই হয় মানুষ যখন রাজি করে দুই সপ্তাহে থাকে না সে হয়ে যায়। কোনো বস্তুই তার কাছে বস্তু থাকে না কেন ওই দুই বস্তুর আগে তো কোনো বস্তু নাই আল্লাহর আগে কেউ নাই আর মোহাম্মদুর রসুল্লাহর আগে আর কেউ নাই দুইয়ের আগে তো আর কেউ নাই কার ভয় করবে যখন বসে সম্পর্ক যায়, তুই যখন রাজি হইয়া যায় তখন সেই বাদশাহ চিৎকার জিয়া বলতেছে ওই রক আল্লাহ খালাকানি জামা কে বানাইছে খালাকা কারে বানাইছে খালাকা বিন্তা তোর মেয়ে কে বানাইছে খলাকা রব্বাল খালফুল رض العالمين شمو بجوزة الغاف الذي لا اله الا هو الرحمن الرحيم الملك الكدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القفار الأخاب رساخ فتاح العليم القابض الباطط الخافض الراقل الموجد المدل سميع بثير الحقم العدل اللفيف الخبير حليم العظيم الغفور الشكور العليك الكبير الحبيض المقيت حطيم الجليل القريم الرقيم المجيب الواسد العقيم الودود المجيد البعيف الشهيدur الوقيت القبيل المدين ويود الحميد الموثي المبذي المعيد الموثي المميث الحي والكيه الواجد الماجد الواحد الاخد السمد القادر المقدر المقدم المؤخر الاول والاقر والباطل والباطل الولي المتوالي البد التواب الملتقر العقو والروث مالك الملك دالجلال ولكع المقصد والجامي والغني المقني المالي الدال النافع النور الحادي البدي والباقي ال আর করাই ঢালো তেল চালো আগুন ছয় মাসের দুধের শিশু ঠেলা দিতে হড্ডি মাংস আলাদা হয়ে গেছে মা ছেলের বলতে বলতে উঠছে আম্মা আম্মা তুমি হকের উপরে আস চোখের পানি মাত্রাই হয় ধরে রাখতে পারে নাই উপরের দিকে তাকাইতেছে কি যেন বলতেছে ফেরাউন বলতেছে উপরে তাকায় কি বলতেছ বলে ওই আব্বাহ বলতেছি তুমি নারাজ হইও না তুমি নারাজ হয়েও না আমার তুমিও যাবে আখেরাতেও যাবে বলে মনে কোনো আশা আছে বলে কোনো আশা নাই আমারও রু যখন বাজির হয়ে যাবে আমার আর এই দুই সন্তানের হাড্ডি মাংস এক খবরে ঢুকাই দিবে বলে তোমার আশাকে পুরা করা হবে কতদিন বাহির হবে বলে হাত্তাই কে বা কেমন পর্যন্ত বাহির হবে ওমের ভাইও তুমি যদি গরিব হও তো তুই কে রাজি করার রাস্তার মাঝে তুই কে রাজি করার মাঝে কোন বাধা নয় তুমি যদি অশিক্ষিত হও তাও কোনো বাধা নয় তুমি যদি সাধারণ মানুষ কোনো বাধা নয় তুমি যদি নারী কোনো বাধা নয় তুমি যদি আমি এই তুই রাজি করতে চাই কি বলেন রাজি করতে তৈর কে কে হাত উঠানত হ্যাঁ আপনার আর আমার জন্য আমার কাছে রেওয়ায়ত আছে আমি আমার ওয়াদ আর আগে চলে যেতে পারবো না আমি এগারোটার আগেই শেষ করবো নাহলে রম্বা রেওয়ায়ত আপনাদেরকে শুনাইতাম শুধু এতটুক শুনাইতে বন্ধু উঠেন আল্লার বন্ধু উঠেন উঠেন উঠেন তো চোখে পানি নিয়ে উঠবে আছে আসে ওহু আয়া কুমা বকি উঠবেন চোখ কাঁদতে কাঁদতে উঠবেন আর মুখে চিত্র আরতিতে দিতে বলবেন জিবরিল দিল আমাদের ভিতরে নাই মরে গেছে আমাদের বিল অন্তর আমাদের চলে গেছে অন্তর নাই যদি অন্তর থাকত যেই ব্যক্তিত্ব কবর থেকে উঠবে কামতে কামার বদলে চিবরি চিবরি চিবরি আপনার সাথে তো জমিন কেউ ফাড়ে নাই না সফের জাহান্নাম আপনার উন্মত কে কোঠায় আমি জাহান্নামের কিরে রেখা আসতাম আর যেই ব্যক্তি কেমতের মাঠে দূর দিতে থাকবে আর উন্নতি উন্নতি বলতে থাকবে যে উন্নতি উন্নতি বলে এই জন্য আমার শেষ অঙ্গীকার আপনাদের কাছ থেকে যে আক্ষের থেকে আমার জীবন যতটুকু আল্লাহ দিতেন অতটুকু বাকি কারো জানা নাই কিন্তু আমি আক্ষের থেকে আল্লাহকে সাথে আপনাদের উপর থেকে আনিছে আপনাদের মাঝে আকাশের মাঝে কোন দে এটা বৃষ্টি ছিল না আমি আস্তে আস্তে বলছি আমাকে বলছে থামিয়ানা নাই উড়ায় নেওয়া গেছে আমি বলছি আজকে কিছু দিতে চাই আল্লাহ এই জন্যই নিয়ে গেছে যে আজকে বাধা রাখবো না মধ্যখানে পর্দা থাকবে না যেরকম আমার বন্ধুর পথে পর্দা ছিল না এরকম আমি এরকম আমি সাথে পর্দা রাখবো না খেলাফ যাতে না হয়ে যায় একটা হাবিস মনে হচ্ছে বললাম মুসা আল্লাহাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করতেছে আল্লাহ আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বললেন তো আল্লাহ রাগ হইয়া বলতেছে আতাদিয়া মুসা কান্দাইনি বা যা মনে চায় তাও জিগাও কিন্তু তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা কাচ্ছো এক এক পর্দা কত কালা আলফু ছানা প্রত্যেক পর্দা এক হাজার বৎসরের আমি কথা পর্দা থাকবে না উম্মত উম্মু আহমদ উম্মদ উম্মু হাবিবি আমার বন্ধুর উম্মত কখন কথা বলবেন বলে ইদ হুমিয়া যুদুন যখন তারা যাবে এই জন্য হাদিতে কুত্তির ভিতরে আছে বন্দায় যখন তেষ্টায় যায় তানরা চিৎকার দিয়া বলে ইয়া আমালাঠি ও আমার ফেরেস্তারা ইরফা হিজাব পর্দাগুলা সরা বাইনি ও বাহিনা আবদি আমার আর বন্দার মাঝে পর্দা গুলাকে সরা দে বড় নির্লজ্জ অর্চে বড় নিম খারাপ और चे बड़ अकृतज्ञ और चे बड़ कपाल क्यों नाई शब्द सुनल अल्लाह कुदरतील मजर आल्लर मजर पर्दा गुलाई और अल्लाह निजे कथा बोलते चाह तर पर अल्लाहर कुदरती पाए ठेक ना अर चे बतर चे बड़ कपाल पोड़ा और चे बड़ीब खे बड़ अकृतज्ञ क्यों नाई এই জন্য আল্লাহ আপনাদের উপর থেকে আজকে পর্দা নিয়ে গেছে সামিয়ানা এই প্রতিজ্ঞা নেওয়ার জন্যই জাস্টের থেকে জীবন যতটুকুই বাকি আছে। আমি আল্লাহর হুকুমের খেলা চলব না মোহাম্মদুর রসুল উল্লাহর সুন্নতের খেলা আর কোনদিন আমি পদন উঠাব না তোয়াজ বুঝা উঠেন বুঝা কাঞ্চন নগর কোনো পর্দা নাই যদি পর্দা থাইকা থাকে তো আল্লাহর পর্দা আমাদের চোখের সামনে কোনো পর্দা নাই চন্দ্র সুজা আপনাদের মাথার উপরে না চাইনে পামে যদি বিশ্বাস না হওয়ার উপরে তাকা দেখেন চন্দ্র আজকে দিক পরিবর্তন করছে ডাইনো নাই পাবে ও নাই সুজা আপনাদের মাথার উপরে আল্লাহ কবুল করুক আমল মিনিট সভাপতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ আমাদের ইসলাম হজরতামা জমার মৌলানা মুসলাম আলহামদুলিল্লাহ সবকে আমাদের আমরা সকলে যাবো আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা সকলেই মনে যেতে অংশগ্রহণ করে যাবো মনে যেতে আমাদের সামনে সত্যি আকারে কথা রাখবেন আল্লাহ সন্তুদ্ধি নাম মানিকপুর শাখার সাধারণ সম্পাদক বাই মোহাম্মদ তালী সভাপতি <laughs> প্রধান সবাই তিনি যে লক্ষ্য করে দেখছেন তিনি যে কর্মীকে নৌরানি লক্ষ্মী দেখেন আমাদেরকে আমি বেশি কিছু করতে চাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হয়েছিল ছিল বা অনেকটা ছিল পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা তো সবাইকে আজকের আসার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বা আমরা এই জন্য সবারই হাতের অনুযায়ী আল্লাহরের বিদায় অনুযায়ী জীবনযাপন করার জন্য এই মানের আয়োজন করেছি আপনারা যদি সহযোগিতা করেন আমরা প্রতি বছরই এই মানিক আরো ব্যাপকভাবে আয়োজন করার জন্য চেষ্টা ছাড়িয়ে যাবো আপনাদেরকে সবাই সহযোগিতা করেছেন আমাদের পোকা ভাইয়েরা আমাদের সহযোগিতা করে সদস্যরা বসানো তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে আরো যারা গিয়েছেন সকলের নাম আমি করতে পারছি না পিজার সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অনুরোধ জানাচ্ছি আজকে আপনাদের আমাদেরকে অনুরোধ জানানো এবং বয় উপস্থিত ছানদান সম্মান বাইশ কত আসলাম আলাইকুম আমি মনে করি আমরা এখানে যারা এবং যারা সকলে আমি আমার উদ্দেশ্য আমি তখন থেকে চুক্তির প্রতি আমি আর তোলা গাছ সুন্দর অবস্থার মতো থেকে যে সময় নিজের গাড়িটা শুনছি আমার আসলে চুক্তির আট দেখে রাখতে আমরা আমাদের কেউ হায় চাঁদস্বরূপ ভবিষ্যতে আমরা আমারও এই শুনতে পারি এই জন্য সকলের লোয়া করতে আশা ওই আচরণের আমরা যারা উপর যারা আছে আমরা মাঠে যারা আছে সকলেছি আলাদা আমাদেরকে